مني داوه لا تنكأنه الجهاد وشهده الله سبحانه وتعالى الأمة أقول وبالله التوفيق سأحاول جهدي عن أوضح لك الصورة والمعلمات التي عندهم جهدين ليست موجودة بفضل الله عند الكفار قتلانا في الجنة في دا ايام ماليات ما ارتمعنا كاما كريم ما يخبر للتوكلا لدينا كافران ارتم جوركي مصممانا ارتم مدى اللوني الشيخ ابو قتادة ما عمل في برداني ما عمل ولا شيء لأنه بس يقول كلمة الحق يقول للعلماء أن يعملوا جعلمهم فإن العلماء ورسة الانويا ومجهاد تحيا الأمة جميعا يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم للكفار دايما ومطالبه خلي نو ما نلاش شيخ وسامه لمشتا حوالاك وليه يخبر ملكنا باه <تصفيق> <جزء تصفيق> نقول هذه النعم بالشكر تود نفسك يا عبد الله تشكر الله عز يعني نحيى النفوس في الأمة ولنبشر الأمة أبتاه هل بعد الفراق لقاه نزوركم حتى نأخذ النوركم احمل سلاحي واقتفي أثر الشهيد وتمدني بالدم إن الوريد احمل سلاحي واكتفي أثر, أثر الشهيد السلام عليكم ورحمة الله آه. إن الحمد لله نحمده ونستعين ونستغفره ونعوذ بالله من شروب أنفسنا ومن زيئات من يهده الله فلا مضد له ومن يضلل فلا هاري لا إله إلا الله وحده لا شريف له وأشهد أن محمد عبده ورسوله أما بعد فحديثنا عن فرض الساعة وعن واجب العصر حديثنا আমাদের আলোচ্য বিষয় যুগের চাহিদা ও এর আলোকে আমাদের ফরজ দায়িত্বসমূহ। আল্লাহর কালিমাকে বলন্দ করে কাফিরদের শক্তিকে পদতলিত করতে পূর্ণ দিন প্রতিষ্ঠা করা মহান আল্লাহ সুবহানহ তা আলা মানব জাতিকে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লু আলহিসাল্লাম আল্লাহর রাসুল তাহিদের এই কালিমার প্রতি আহ্বান করার জন্য মোহাম্মদ সাল্ল আলীহিসাল্লামকে প্রেরণ করেছেন এ দুটি বাক্যই ইসলামের মূল ভিত্তি মুহাম্মদ সাল্লাহ আলিহি সাল্লাম হতে শুরু করে সকল নবী আলিহি সাল্লাম এই কালিমার দাওয়াত নিয়ে প্রেরিত হয়েছেন পৃথিবী থেকে আল্লাহর এই কালিমার আলো মুছে গেলে পৃথিবীর রন্দ্রে রন্দ্রে ঢুকে পড়বে কুফর ও জুলুমের অন্ধকার যেহেতু মুহাম্মদ সাল্ল আলহ সাল্লামকে এই কালিমা দিয়ে পাঠানো হয়েছে তাই তিনি তার পরিবার পরিজন ও কুরয়েশগুত্রকে এই কালিমারি দাওয়াত দেন এবং ঘোষণা করেন তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তবেই তোমরা সফল কাম রাসুল সাল্লিহাম কালিমার এই রুকুনকে আঁকড়ে ধরে প্রায় এক যোগ কুরাইশকে ইসলামের এই মূল ভিত্তির দিকে আহ্বান করেছেন আর এই মজবুত রুকুন অর্থাৎ পৃথিবীর বুকে তাওহিত প্রতিষ্ঠা করতে হলে মৌলিক কিছু মূলনীতি অনুসরণ করতে হবে যারা পৃথিবীর বুকে আল্লাহর দিনকে সকল বাতিল মতবাদের উপর বিজয়ী করতে চায় এবং মানব জাতির যান মাল ইজ্জত আবরু সব কিছুকেই ইসলামের নীতির আলোকে পরিচালনা করতে চায় তাদের জন্য একমাত্র পদ্ধতি হল রাসুল সাল্লাহ আলী এর এরসল্না তথা তার রেখে যাওয়া পথ ও পন্থা সকল সৃষ্টির স্রষ্টা আল্লাহ সুবহান হতলা যিনি সূক্ষ্মদর্শী ও সম্যক পরিজ্ঞাত তিনি অধিক অবগত যে কর্তৃত্ব শক্তি ও ক্ষমতা ছাড়া আহ্বান করা হলে কোনো ব্যক্তি সেই আহ্বানে সাড়া দিবে না যখন কর্তৃত্ব শক্তি ও ক্ষমতা থাকবে তখন মানুষ দলে দলে আল্লাহর দিনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে তাই রাসুল সাল আলী হুসাল্লাম দিনের অন্যান্য রুকনের প্রতি আদেশের পূর্বে এই কালিমাকে সাহায্যকারী একটি শক্তি হিসেবে ও একটি ক্ষমতাশীল দলের সন্ধান করতে শুরু করেন এই উদ্দেশ্যে তিনি হজ মৌসুমে ও অন্যান্য সভা সমাবেশে আরবের বিভিন্ন গোত্রের লোকদের নিকট উপস্থিত হতেন তারা তার কাছে এসে বলতো হে কুরাইশি ভাই আপনি কোন বিষয়ের দিকে মানুষকে আহ্বান করছেন তখন রাসুল সাল্লিফুয়াল্লাম বলতেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আর আমি তার রাসুল আমি মানুষকে এই কথার সাক্ষ্য দেওয়ার প্রতি আহ্বান করছি আর তাদের বলি যে আপনারা আমাকে আশ্রয় দিন নিরাপত্তা দিন আর এমনভাবে আমাকে সাহায্য করুন যেভাবে আপনারা নিজেদের সন্তানদের ক্ষেত্রে করে থাকেন রাসুল সাল্লাহ আলহামের এই কথাগুলো আল্লাহর পথে দাওয়াত এবং পৃথিবীতে হক প্রতিষ্ঠিত করার পথ ও পদ্ধতি জানার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে ও পাঁচটি মূল নীতির উপর ভিত্তি করে ইসলামের এই গুরুত্বপূর্ণ রোকনগুলো প্রতিষ্ঠা করা সম্ভব হবে আল্লাহ তালা ইরশাদ করেন তিনি প্রেরণ করেছেন আপন রাসুলকে হেদায়ত ও সত্য দিন সহকারে যেন এই দিনকে অপরাপর দিনের উপর বিজয়ী করেন যদিও মুষ্টি ক্রিয়া তা অপছন্দ করে তাই তিনি গুত্রীয় দলগুলো থেকে নুসরত ও আশ্রয় তলব করার কারণ হিসেবে বলতেন এই নুসরত ও আশ্রয় আমার রবের বার্তা পৌঁছানোর অবধি পর্যন্ত আল্লাহর বার্তা মানব জাতির কাছে পৌঁছানোর জন্য স্বতন্ত্র শক্তির ও ক্ষমতার প্রয়োজন তাই রাসুল সাল্লি হুসাল্লাম এক শক্তিশালী বাহিনীর সন্ধান করতেন এ থেকে আমরা বুঝতে পারি যে সত্যের বাস্তবায়ন মিথ্যার বিলুপ্তি এবং মোড়ল কুফারদের শক্তি থেকে মুসলিমদের রক্ষা করার একমাত্র পদ্ধতি হল আল্লাহর রাস্তায় জিহাদ করা দিন প্রতিষ্ঠার মৌলিক পাঁচটি খুঁটির একটি খুঁটি হলো জিহাদ তাই হারিস ইবনে হারিস আশারির আদি আল্লাহ তাল্লাহ আহ্ন থেকে বর্ণিত এক হারিসে রয়েছে আল্লাহ তাল্লাহ ইয়াহিয়া ইবনে জাকারিয়ার কাছে পাঁচটি বাণী ওহিরূপে প্রেরণ করেছেন এই মর্মে যে তিনি নিজে এগুলো অনুযায়ী আমল করবেন এবং বনি ইসরায়েলকে তার প্রতি নির্দেশ দিবেন আল্লাহ তালা এই বাণীগুলো কেবল আলোচনার জন্য অবতীর্ণ করেননি বরং তা অনুযায়ী আমল করার জন্য দিয়েছেন তারপর রাসৌল সাল আলহ সাল্লাম সাহাবিদের সম্মুখে এই পাঁচটি বাণী উল্লেখ করলেন যেগুলোর প্রত্যেকটি দিন প্রতিষ্ঠার মূল স্তম্ভ রাসুল সাল আলহসাল্লাম বলেন আল্লাহ আমাকেও পাঁচটি বিষয়ের প্রতি নির্দেশ দিয়েছেন যার নির্দেশ আমি তোমাদের দিচ্ছি ইসলামের পাঁচটি রুকন ও পাঁচটি বাণী একটি অপরটির পরিপূরক নিম্নলিখিত পাঁচটি নির্দেশ হল ইসলামের মূলনীতি আর ইসলামের রুকুন সমূহের প্রতিষ্ঠা এই পাঁচটি মূলনীতির উপর নির্ভরশীল সাধারণত যে কোনো জিনিসের ভিত্তি প্রতিষ্ঠিত হয় কিছু মূলনীতি ও রুকুনের উপর তেমনি দিনের জন্য পাঁচটি মূলনীতি ও পাঁচটি রোকন জরুরি যে পাঁচটি মূলনীতির অনুসরণের প্রতি রাসুল সাল্লু আসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন আর তা হল আমি তোমাদের পাঁচটি বিষয়ের আদেশ করছি যে পাঁচটি বিষয়ে আমি আদিষ্ট হয়েছি জামাতবদ্ধ হওয়া শ্রবণ করা আনুগত্য করা হিজরত করা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা আমি রাসুল সাল্লু আসাল্লামের অনুসারীদের বলছি এই পথের জন্য শ্রবণ ও আনুগত্যের ভিত্তিতে একটি সুসংহত মুসলিম জামাত প্রতিষ্ঠা করা এবং প্রয়োজন হলে হিজরত এবং আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে এই মূলনীতিগুলোর অনুসরণ ছেড়ে মুসলিম উম্মহর মধ্য হতে যেবা বা যারা দিনের বিজয়ের মেহনত করেছে আমি বলবো, তারা দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে সঠিক পন্থা ও রাসুল সাল্লিহলামের অনুসৃত পথ সম্পর্কে অবগত নয় পূর্বের বিষয়টি নিশ্চিত হয়ে যাওয়ার পর আমি বলবো বর্তমানে আমরা বিশ্বাস করি যে কুরআন সন্ন্যাহর নুসুদসমূহে যে ধরনের জামায়াতের আনুগত্যের কথা বলা হয়েছে তারা হলো আফগানিস্তানের তালেবান কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্র রাসুল সাল্লুসাল্লাম এর আদেশ পালনার্থে প্রত্যেক মুসলমানের অন্তরে এই বিশ্বাস স্থাপন করা উচিত যে আমিরুল মোমিনী হলেন শরৈয়া আমির সহি বুখারি ও মুসলিমে হোসাই ফাইব ইয়ামান রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত যে তিনি বলেন সাধারণত লোকজন রাসুল সাল্লি সাল্লামকে কর বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করত আর আমি অনিষ্টে পতিত হওয়ার আশঙ্কায় তাকে অনিষ্টতা সম্পর্কে জিজ্ঞেস করতাম একতা তাকে জিজ্ঞেস করলাম ইয়া রাসুল পূর্বে আমরা অজ্ঞতা ও অনিষ্টে লিপ্ত ছিলাম অথপর আল্লাহ এই কল্লান ধর্ম তথা ইসলাম দান করেছেন তো এই কল্যানের পর পুনরায় কি কোনো অনিষ্টতা আসবে তিনি বললেন হাঁ তারপর পুনরায় জিজ্ঞেস করলাম এই অনিষ্টের পর কি আবার কোনো কল্যাণ আসবে তিনি বললেন হাঁ কিন্তু ওই সময়ে দাখন থাকবে আমি বললাম দাখন কি তিনি বললেন দাখন হলো এমন সম্প্রদায় যারা আমার অনুসৃত পথ ছাড়া মানুষকে পথ প্রদর্শিত করবে তুমি তাদের চিনবে এবং অস্বীকার করবে তাকে পুনরায় জিজ্ঞেস করলাম এই কল্যাণের পর আর কোন অনিষ্ঠতা আছে তিনি বলেন হা আছে এমন কিছু আলিম আসবে যারা জাহান নামের পথে আহ্বান করবে যেই তাদের ডাকে সাড়া দিবে সে জাহান নামে পচিত হবে এ সকল পথচ্ছদ আলিমদের থেকে আল্লাহর পানা চাই এই হাদিস নিয়ে আমাদের তাদব্যর করা জরুরি হাদিসটি বর্তমান মুসলিমদের অবস্থার চিত্রায়ণ করছে শাসক শ্রেণী তাদের বিভিন্ন সংস্থা নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করছে তারা মুসলিম জনগোষ্ঠীকে দিন রাত পাপাচারিতা ও কুফুরের দিকে পরিচিত করছে লা লাউলাওয়ালা কুয়াঈ বর্তমানে মুসলিম দেশগুলোতে এমন এক নিকৃষ্ট প্রজন্মের আবির্ভাব হয়েছে যা অতীতে কেউ কল্পনাও করতে পারেনি এই নাম মুসলিম দায়ীদের কর্মের শেষ ফল জাহান্নামের দিকেই হোজাইফারদ্লাহ তাল আনহু জিজ্ঞেস করলেন যে এই কল্যাণের পর আর কোনো অনুষ্ঠিততা আছে তিনি উত্তরে বললেন হাঁ জাহান্নামের দিকে আহ্বানকারী কিছু পাপিষ্ট দায়ী আছে যারা তাদের ডাকে সাড়া দিবে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে তখন আমি বললাম ইয়া রাসুল আল্লাহ তাদের বৈশিষ্ট্য আমাদের সামনে স্পষ্টভাবে বর্ণনা করুন তিনি বললেন তাদের চামড়া হবে আমাদের চামড়ার মতো তারা আমাদের ভাষায় কথা বলবে আমি বললাম ইয়া আপনি আমাকে এই ধরনের ফিতনার সম্মুখীন হলে করণীয় সম্পর্কে নির্দেশনা দিন হাদিসে উল্লেখিত আমর শব্দটা ওয়াজিবের জন্য এসেছে হোসাইফার তাহ আনহু আপনি আমাকে এ ধরনের ফিতনার সম্মুখীন হলে করণীয় সম্পর্কে নির্দেশনা দিন এই প্রশ্ন করে আমাদের সামনে সঠিক পথকে স্পষ্ট করে দিয়েছেন দিনের বিষয়ে অনেক সংক্ষেপ করে দিয়েছেন কারণ ইসলামের ফরজ বিধান ইসলামের শাখা প্রশাখা তো অসংখ্য যেমনটি রাসুল সাল্ল আলিহাল্লাম থেকে সহি হাদিসে বর্ণিত হয়েছে ইমানের ষাটটি শাখা রয়েছে অন্য এক বর্ণায় আছে ইমানের সত্তরটি শাখা রয়েছে সর্বোত্তম বা সর্বপ্রথম শাখা হলো লাহা ইহ মুহাম্মদর রাসুলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসুল সর্বশেষ শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো আর লজ্জা ইমানের অঙ্গ এখন আমাদের বুঝতে হবে যে লা ইলাহ ইল্লাহ এর সাক্ষ্য দেওয়ার মতো মৌলিক রোকন বিলুপ্ত থাকা অবস্থায় ইমানের সর্বনিম্ন শাখা তথা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানোকে গুরুত্বপূর্ণ মনে করা কিছুতেই ঠিক হবে না অন্যান্য শাখার ক্ষেত্রেও এই কথা অর্থাৎ মূল শাখা ছেড়ে ছোটোখাটো শাখার পিছনে ছুটে চলা ঠিক নয় যারা এমনটি করে তারা আল্লাহর আদিষ্ট শরুরী আবশ্যকীয় বিধান থেকে সরে যায় তাই সর্বপ্রথম আমরা লা লাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্যদানের আহ্বান করি কেননা মূল বিষয় নিঃশেষ হয়ে গেলে এর স্থান দখল করে নিবে আমেরিকা ফ্রান্স এবং ইংরেজদের বানানো তাগতী শাসন যে শাসন ব্যবস্থা মানুষের চিন্তা ও বুদ্ধির ময়লা মাত্র রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম মাজরাদি আল্লাহ তাল্লাহ আনহুকে ইয়েমেন ইয়েমেনে প্রেরণের সময় নিম্নুক্ত নির্দেশনা দিয়েছিলেন তুমি সর্বপ্রথম তাদেরকে যে বিষয়ের দিকে আহ্বান করবে তা হল লাহ ইহ সাক্ষ্য দেয়া কারণ ভিত্তি মজবুত না হলে তো নির্মাণ কাজ সম্পন্ন করা যায় না তো হোজাইফা রাজিয়াল তাল আনহু যখন রাসুল্লাহ সাল্ল আলিয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আপনি আমাকে এই ধরনের ফিতনার সম্মুখীন হলে করণীয় সম্পর্কের নির্দেশনা দিন তখন রাসুল তাকে অনেকগুলো শাখার মাঝে একটি শাখাকে আঁকড়ে ধরা নির্দেশ দিলেন নির্দেশিত বিষয়টি যুগের চাহিদা এবং উন্নতের উপর ফরজ দায়িত্ব এবং দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর উপর দিনের ভিত্তি রাসুল সাল্লাহ আলি সাল্লাম হোজাইফা রাজি আল্লাহর সেই ঐতিহাসিক প্রশ্নের জবাবে বললেন তুমি মুসলিমদের জামাত ও তাদের ইমামকে আঁকড়ে ধরবে এটি হলো বর্তমান মুসলিম উম্মা থেকে হারিয়ে যাওয়া ফরজ তো এই পথে পৌঁছার উপায় কি বর্তমানে আমরা কিভাবে ইসলামের সাহায্য করতে পারি অথচ মুসলিমরাই আজ অমুসলিমদের দলভুক্ত হয়ে আছে পুরো বিশ্বে মুসলিমদের শাসকরা প্রকাশ্যে ইসলাম পরিপন্থী কাজে লিপ্ত শুধু তাই নয় বরং তারা ইহুদি খ্রিস্টানদের স্থানীয় এজেন্ট হয়ে কাজ করছে তারাই মানবপ্রচিত আইন দ্বারা বিচার কার্য পরিচালনা করছে সুতরাং কীভাবে এ ধরনের গুমরাহ ও পদভ্রষ্টী শাসকদের আনুগত্য করে মুক্তি পাওয়া যেতে পারে লা রাসুল্লাহ সাল আলহাসাল্লামের যুগে কিছু লোক ইসলাম গ্রহণ করার পরও আবু জাহেল ও মক্কার কুরাইশ কুফারদের নেতৃত্বে জীবনযাপনে স্বাচ্ছন্দ্য বোধ করত অথচ তাদের অবস্থান ছিল আল্লাহর সবচেয়ে পছন্দনীয় ভূমি মক্কায় যেখানে এক রাকাত নামাজে এক লক্ষ রাকাতের প্রতিদান পাওয়া যায় লোকগুলো অন্তর থেকে ইসলাম গ্রহণ করেছিল এবং আল্লাহ তালাকে ইলাহ সৃষ্টিকর্তা রিজিকদাতা এবং মোহাম্মদ সাল্লাসাল্লামকে আল্লাহর নবী হিসাবে মেনে নিয়েছিল কিন্তু এই বিশ্বাস স্থাপনের পরও কি লাভ হলো তারা মুসলিম জামাতের সাথে মিলিত হয়নি বরং মক্কার সমতল ভূমি পরিবার পরিজন তাদের হিজরত করা থেকে পিছিয়ে রেখেছে এক পর্যায়ে মুসলিম ও কাফেরদের মাঝে যখন যুদ্ধ সংগঠিত হলো তখন এই লোকগুলো নিজ উদ্যোগে নয় বরং বল প্রয়োগের কারণে বীরবেশে নয় বরং কুফারদের চাপে তাদের সঙ্গে যুদ্ধে বের হয়েছে তাদের লক্ষ্য ছিল মুশ্রিকদের দল ভারী করা অথচ তাদের অন্তর রয়েছে আল্লাহ ও তার রাসুলের প্রতি ভালোবাসা কিন্তু এই মহাব্বত আল্লাহর নির্দেশিত স্তরে পৌঁছেনি তাই মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের অভিপ্রায় না থাকা সত্ত্বেও মুশ্রিকদের চাপে দল ভারী করার জন্য মুসলিম বাহিনীর বিপরীত অবস্থান গ্রহণ করেছিল পরবর্তীতে এই লোকগুলো কুফরের পতাকার নিচে নিহত হয়। কিছু সাহাবি সংকোচবোধ করে বলা শুরু করলেন আমরা তো আমাদের ভাইদের হত্যা করেছি এবং এই ভাবনায় তারা আল্লাহর নিকট স্তেফায়ার করতে লাগলেন কারণ তারা বুঝতে পারেননি যে কুকুরের ছায়াতলে আশ্রিত এবং তাদের সাথে অবস্থানকারী ব্যক্তিরাও সমান অপরাধী উপরুক্ত ঘটনাটি ইমাম বোখারি রহিমা উল্লাহ তার সহিফুল বখারিতে সাহাবায়কেরামের সূত্রে বর্ণনা করেন আর ওই সময় আল্লাহ তালা সাত আসমানের উপর থেকে একটি আয়াত নাজিল করলেন যে আয়াত কিয়ামত পর্যন্ত তেলওয়াত করা হবে ওই আয়াতে আল্লাহ তাল্লাহ মুসলিমদের জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে সিরকির ছায়াতলা অবস্থানকারী ব্যক্তিদের অবস্থা বর্ণনা করেছেন ইরশাদ হয়েছে যারা নিজের অনিষ্ট করে ফেরেস্তারা তাদের প্রাণ হরণ করে বলে তোমরা কি অবস্থায় ছিলে তারা বলে এ ভূখণ্ডে আমরা অসহায় ছিলাম ফেরস্তারা বলে আল্লাহর পৃথিবী কি প্রশস্ত ছিল না যে তোমরা দেশ ত্যাগ করে সেখানে চলে যেতে অতএব এদের বাসস্থান হলো জাহান্নাম এবং তা অত্যন্ত মন্দ স্থান তো ইসলাম ধর্ম যে কোনো মুসলিমের জন্য সিরুকের ছায়া অবস্থান করাকে প্রত্যাখ্যান করে বরং সিরুক থেকে নিষ্কৃতি পেতে এবং আল্লাহর আদেশ অনুযায়ী ইবাদত করতে দিন নিয়ে হিজরত করা জরুরি বাপদাদার ভূমি সেও জন্মস্থানকে আঁকড়ে ধরার জন্য আমাদের সৃষ্টি নয় বরং আমাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য যেমনটা আল্লাহ তা আল্লাহ পবিত্র কোরআনে কারিমে ঘোষণা করেন আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি আল্লাহর ভূমি অনেক বিস্তৃত তাই আল্লাহর কালিমা লাহ কে সমুচ্চ করতে প্রয়োজনে আমরা হিজরত করব। আমরা এমন এক যুগে এসে পৌঁছেছি যেখানে সৎ অসৎ সকল মুসলমানের অন্তরে লাঞ্ছনা ভীরুতা ও হেনমন্নতা জন্ম নিয়েছে তাই তারা পূর্বের সোভিয়েত ইউনিয়নকে ভয় পেত তো আল্লাহ আমাদের ভাইদেরকে হিজরত ও তার রাস্তায় জিহাদের তাওফিকের মাধ্যমে অনুগ্রহ করেছেন তাই আমরা আপনাদের বয়সে অথবা তার চেয়ে কম বয়সে তাদের বিরুদ্ধে যুদ্ধে বের হয়েছি আর তা ছিল তেরোশো হিজরি বা উনিশশো উনআশি ইংরেজি এক্ষেত্রে আমরা সোভিয়েত বাহিনীর সংখ্যাধিকের পরোহা করিনি বরং আল্লাহর উপর তাওয়াক্কুল করে যুদ্ধে নেমেছি ওই সময় সোভিয়েত বাহিনীর সংখ্যা ছিল ত্রিশ লক্ষ যে বাহিনী উন্নত অস্ত্র সাজে সজ্জিত ছিল এটি এমন বাহিনী যাদের ভয়ে আমেরিকা ইউরোপ নেটোজোট নিজেদের আত্মরক্ষার জন্য শুধুমাত্র অস্ত্রশস্ত্র ও সরঞ্জামাতি বাবদ ৪৫০ মিলিয়ন ডলার ব্যয় করেছে কিন্তু প্রশ্ন হলো মাদ্রাসা থেকে আসা এই মুজাহিদ তরুণরা সারা বিশ্বের আতঙ্ক সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াইয়ে কিবা করতে পারবে বাস্তব কথা হলো তারা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করেছেন একমাত্র আসলাম তোয় তথা শ্রবণ ও আনুগত্যের আদেশের ভিত্তিতে তাদের ভরসা এই যে আল্লাহ আমাদের জিহাদের আদেশ করেছেন তার আদেশ পালনার্থে আমরা জিহাদি এসেছি এই ক্ষেত্রে সংখ্যা ও শক্তির আধিক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়ার অধিকার আমাদের নেই বিপরীতে যারা লা লাহা ইল্লাহ এর সাহায্য থেকে হাত গুটিয়ে রাখে কোরআন সোনাহর ভাষ্যমতে সে আঁসেক আর যে সত্তা ছাড়া কোনো উপাস্য নেই সে সত্তর বিধান থেকে আমরা কখনও পিচফা হব না ইনশা আল্লাহ আল্লাহ মুমিনদের ও সাহাবাহেরামদের সম্বোধন করে বলেন বলো তোমাদের নিকট যদি তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের পত্নী তোমাদের গুত্র, তোমাদের অর্জিত ধন সম্পদ তোমাদের ব্যবসা যা বন্ধ হয়ে যাওয়ার ভয় করো। এবং তোমাদের বাসস্থান যাকে তোমরা পছন্দ করো আল্লাহ তার রাসুল ও তার রাহে জিহাদ করা থেকে অধিক প্রিয় হয় তবে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত আর আল্লাহ ফাঁসেক সম্প্রদায়কে হেদায়ত করেন না যদি আমরা লক্ষ্য করি যে এই আয়াতে আল্লাহ তাল্লাহ জিহা ছেঁড়ে দেওয়ার উপর কাদেরকে ধমক ও শাস্তির ঘোষণা শোনাচ্ছেন তাহলে আমরা দেখতে পাবো যে তারা হলেন উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সাহাবায়কের আমরা দিয়ে আল্লাহ তাল্লাহ আনহুম আল্লাহ তাদেরকে আহাব্বা যা অধিক প্রিয় বুঝায় এই শব্দের মাধ্যমে সতর্ক করেছেন কারণ তাদের কতকের নিকট এই তিনটি জিনিস অপেক্ষা আয়াতে উল্লেখিত আট প্রকার অধিক পছন্দনীয় ছিল কিছু সাহাবি মক্কা থেকে বের হতে চাইলে এবং হিজরত করতে চাইলে সে সন্তান স্ত্রীগণ তাদের পথ আগলে ধরে এবং কাফেররা তাদের নিপীড়ন করে তখন কতক সাহাবি হিজরত করতে পারেনি এবং ফিতনার ভূমিতে অবস্থান করা নিয়ে তুষ্ট ছিল এরই প্রেক্ষিতে আল্লাহ তাল্লাহ আয়াত নাজিল করলেন যারা নিজের অনিষ্ট করে ফেরিস্তারা তার প্রাণ হরণ করে বলে তোমরা কি অবস্থায় ছিলে ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ তাল্লাহ কোরআনকারিম ইরশাদ করেন যাকে তোমরা পছন্দ করো আল্লাহ তার রাসুল ও তার রাহে জিহাদ করা থেকে অধিক প্রিয় হয় তবে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত আর আল্লাহ ফাসেক সম্প্রদায়কে হেদায়ত করেন না উক্ত আয়াতের ব্যাখ্যায় এমনি আতিক রহিমাহল্লাহ বলেন আয়াতে উল্লিখিত আটটি অজুহাত দেখিয়ে যারা জিহাদ থেকে পিছিয়ে যাবে তারা ফাসেক। তাই লা ইলাহ ইল্লাহ এর সাহায্য থেকে হাত গোটানো ব্যক্তিদের সংখ্যাধিক মুজাহিদদের কোনো ক্ষতি করতে পারবে না আয়াতে উল্লেখিত জিহাদ বিমুখতার এই মুসিবত সম্প্রতি সময়ে ব্যাপক আকার ধারণ করেছে পূর্বের সোনালী যুগে এমনটা কল্পনাও করা যেত না এর উদাহরণ হল তাবক যুদ্ধ সম্পর্কে বর্ণিত কাবিবনে মালিক রাদে আনহুর হাদিস সেই যুদ্ধে তিরিশ হাজার সাহাবি অংশগ্রহণ করেছিল মাত্র তিনজন সাহাবি এই যুদ্ধে অংশগ্রহণ করেননি কাহাব্বিন মালিক রাদে আল্লাহ তাল্লাহু বলেন রাসুল সাল আলহ সাল্লাম যুদ্ধে চলে যাওয়ার পর যে দৃশ্য আমাকে সবচেয়ে দুশ্চিন্তাগ্রস্ত করেছে তা হলো যখন আমি দেখলাম মদিনার অলিতে গলিতে মাহাজুর ব্যক্তি কিংবা নিফাকের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি ছাড়া আর কেউ নেই এই হাদিস থেকে বুঝে আসে যে লাহ ইল্লাল্লাহ এর সাহায্য ছেড়ে দেয়া মোনাফিকদের বৈশিষ্ট্য আল্লাহ আমাদেরকে এবং সকলকে এই মন্দ স্বভাব থেকে নিরাপদ রাখুন আমিন আল্লাহর রহমতে আমরা জিহাদি বের হয়েছি এবং এই মোবারক জিহাদের ফলাফলও আমাদের সামনে আসতে শুরু করেছে ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি যে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বর্তমান মহাশক্তি আমেরিকা যাদের ব্যাপারে অনেকে আমাদেরকে যুজুর ভয় দেখাচ্ছে মাত্র কয়েক সপ্তাহ পূর্বে আপনারা শুনেছেন যে উপসাগরীয় রাষ্ট্রগুলোর সমুদ্র তীর থেকে আমেরিকা নিজেদের বহর সরিয়ে নিতে বাধ্য হয়েছে তখন একবার এমনটি হয়েছে পরে আবার স্থাপন করেছে এটি কার ভয়ে হয়েছে এটি আরবের তাগুদ শাসক ও ওমরের ভয়ে হয়েছে বলে আপনারা ধারণা করছেন না बर तरा आल्लाह भय कम्पित बैर सकल प्रशंसा अनुग्रह जिन्हें शत्रुर अंतरे भय ढुकन उपाय मेरे ना आक्ति ना आमता सर्वक्षे तरी ऊपर भरोसा करी बर्तमान मुस्लिम मजे आल्लाहर ऊपर भरोसार अभाव रहा जख का बोली भाई जिहद करते तक तबक विषय अपन की सरंजाम आरोप কিভাবে যুদ্ধ করা সম্ভব হবে কতজন সেনা আছে এ ধরনের লোকেরা বস্তুবাদের কলুষিত পরিবেশে অবস্থান করছে এবং বস্তুবাদী উপকরণের কলুষিত পরিমণ্ডলে জীবনযাপন করছে তাই তারা পরিমাণ ও পদ্ধতি নিয়ে অতিরিক্ত চিন্তা করে আল্লাহর উপর যথাযথ ভরসা করে না বিগত বিশ বছরে কে কি রিজিক দান করেছেন যদি আপনারা আল্লাহর উপর যথাযথ ভরসা করেন তাহলে অবশ্যই তিনি আপনাদের রিজিক দান করবেন যেমন পাখিকে তিনি রিজিক দান করেন তাই পাখি ক্ষুধার্ত অবস্থায় সকালে খাবারের সন্ধানে বের হয় রাতে পরিতৃপ্ত হয়ে নিড়ে ফিরে আসে সাহাবায় কেরামকে সমুদ্রপথে হাফসার দিকে হিজরত করার নির্দেশ দেওয়া হয়েছিল এখন তারা যদি সমুদ্র সফরের অভিজ্ঞতা না থাকার ভয়ে আরও কিছু সময় মক্কায় থেকে যেতেন তাহলে পরিস্থিতি কেমন হতো অথচ সমুদ্র ভ্রমণ আরবদের জন্য এত ঝুঁকিপূর্ণ ছিল যে উমরাজি আল্লাহ তাল আনহু তার গভর্নরদের এই মর্মে নির্দেশ দিতেন যে তারা যেন আরবের কাউকে সমুদ্রপথে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বাধ্য না করেন হাফসাই হিজরতকারী এই সাহাবিরা না সাতার জানতেন না সমুদ্র সফর সম্পর্কে জ্ঞান রাখতেন কিন্তু দাদের নিকট এত শত প্রশ্ন ছিল না তারা এগুলো ভাবতো না যে যদি নৌকা ডুবে যায় কিংবা জাহাজ ডুবে যায় তখন আমরা কি করব। আমরা তো সাতার জানি না তাই মৃত্যু ছাড়া তো কোনো উপায় নেই এই জাহাজের মালিকরা যদি অন্য অচেনা কোনো গোত্রে নিয়ে বিক্রি করে দেয় তখন আমাদের কী বা করার থাকবে সত্তর জন সাহাবির সাথে কিছু নারীও তো তারা যদি পুরুষদেরকে লোহিত সাগরের তীরে পাকরাও করে অন্য কোনো গুত্রের কাছে বিক্রি করে ফেলে তারপর হাফসায় পৌঁছালে যদি ডাকাত দল তাদের ধাওয়া করে হাফসায় পৌঁছার পূর্বে যদি নাচজাশি মারা যায় বা নাচাসির কাছে পৌঁছলে যদি সে মৃত্যুবরণ করে তাহলে আমরা কেন যাব। কিন্তু এ ধরনের বহুবিধ প্রশ্নের তোয়াক্কা না করে তারা আল্লাহর উপর তাওকুল করে হাফসার উদ্দেশ্যে রওনা হলেন তো একমাত্র আল্লাহর উপর নির্ভরশীল ব্যক্তি তার আদিষ্ট বিধান বাস্তবায়ন করতে পারে তাওয়্কুল খুবই জরুরি একটি বিষয় সবসময় অন্তরে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর উপর তাওয়াক্কুল ও ভরসা করলে এবং তার নির্দেশ মোতাবেক চললে তিনি কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দান করবেন তিনি বলেন খোদা কোধাবিরুদের মধ্য থেকে দু ব্যক্তি বলল যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন তোমরা তাদের উপর আক্রমণ করে দরজায় প্রবেশ করো অথপর তোমরা যখন তাতে প্রবেশ করবে তখন তোমরাই জয়ী হবে আর আল্লাহর উপর ভরসা করো যদি তোমরা বিশ্বাসী হও তো আল্লাহর ভয় ও তাওয়াকুল জরুরি এই প্রসঙ্গে একটি ঘটনা রয়েছে মুসা আলিহিসালাম এক বিশাল বাহিনী নিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তাদের অন্তর দুর্বল হওয়ায় তখনকার কুচ এলাকার দাপটশালীদের ভয় পেয়ে তারা বলতে লাগল তারা বলল হে মুসা সেখানে একটি প্রবল পরাক্রান্ত জাতি রয়েছে ফলে এই বিশাল বাহিনী থেকে দুজনের উপর আল্লাহ অনুগ্রহ করলেন যারা তাদের সাহস জুগিয়েছে আমাদের কর্তব্য হল আল্লাহর প্রশংসা আদায় করা এবং এই মহান নিয়ে আমাদের কৃতজ্ঞতা প্রকাশে উদ্দিলিত হওয়া এটা এই জন্য যে পৃথিবীতে অবস্থানরত লাখ লাখ মুসলিমদের মধ্যে হতে আল্লাহ গুটি কয়েকশো মুসলিম ভাইয়ের উপর অনুগ্রহ করেছেন সাথে সাথে সর্বাবস্থায় আল্লাহকে ভয় পাওয়া এবং তার উপর ভরসা করতে হবে কারণ কেয়ামত পর্যন্ত দালাল খ্রিস্টান এবং তাদের বোমার সাথে আমাদের লড়াই অব্যাহত থাকবে এব্যাপারে রাসুল সাল্লিয় সাল্লাম আমাদের সুসংবাদ দিয়েছেন গত পাঁচ বছর পূর্বে যখন আমরা আমেরিকা এবং মক্কামুদ্দিনের দখলদার পশ্চিমাদের বিরুদ্ধে মুসলিমদের যুদ্ধের আহ্বান করেছিলাম তখন থেকে নতুন করে আমাদের লড়াই শুরু হয়েছে আল্লাহর প্রশংসা আমরা সাত মুসলিম ভাই পুরো বিশ্ব যাদের খুঁজে বেড়াচ্ছে সুদান থেকে বের করে দেওয়ার পর আমরা আফগানিস্তানে অবস্থান করতে শুরু করি সেখানে জালালাবাদের তুরাপুরা পর্বতে অবস্থানরত অবস্থায় মুসলিম উম্মাহর প্রতি এই বিবৃতি প্রকাশ করছি আল্লাহর অনুগ্রহে আমরা এই জিহাদ ও বয়ানের ফলাফল দেখছি তাই এ পথেই আমাদের সবর ও স্বভাবের প্রত্যাশা করতে হবে যুদ্ধের ময়দান থেকে পলায়ন পশ্চাৎ ফিরে যাওয়া থেকে বারবার সতর্ক করছি অন্যথায় আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে ফিরতে হবে কারণ শয়তান মানব দেহের সাথে মিশে আছে প্রশিক্ষণ শেষে হাঁটু ঘেড়ে বসে এই হিনমন্যতা প্রকাশ করা আদৌ উচিত নয় যে এখন আমি কি করব আমাদের দ্বারা কি হবে বরং আমাদের স্মরণ রাখতে হবে যে আমি প্রশংসনীয় এক মহান এবাদতের রত আছি আল্লাহ তালা যার প্রশংসায় বলেন আর যারা ইমান এনেছে নিজেদের গড় বাড়ি ছেড়েছে এবং আল্লাহর রাহে জিহাদ করেছে এবং যারা তাদেরকে আশ্রয় দিয়েছে সাহায্য সহায়তা করেছে তারা হলো সত্যিকার মুসলিম তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রুজি এই আয়াত মুমিন মুজাহিদ মহাজিরদের জন্য আল্লাহর পক্ষ থেকে সত্য ইমানের সার্টিফিকেট কিন্তু শয়তান আপনাকে এই কুমন্ত্রণা দিবে যে ভাই তোমার জন্য যুদ্ধের ময়দান থেকে ফিরে যাওয়া ভালো এজন্য সোফার সাহাবিদের কথা বেশি বেশি স্মরণ করতে হবে তারা সোফাতে অবস্থানরত সময়ে কোনো দিন সকালের নাস্তা পেলে দুপুর ও রাতের খাবার পেতেন না আবু হুরাই রাদি আল্লাহ তাহ বলেন মোহাম্মদের সাহাবিরা ফরজ নামাজ সমূহে বেহুশ হয়ে পরিচিত এই সাহাবিগণ লাহ ইল্লাহ এর কারণে পরিবার পরিজনকে বিসর্জন দিয়েছিলেন সাবধান শয়তানের কুমন্তনা থেকে সাবধান আমরা কখনো এ কথা বলবো না যে এখানে থেকে আমাদের কি লাভ আরে ভাই কিভাবে বলছেন যে কোনো ফায়দা নেই বরং আপনি তো মহাজির মুজাহিদ আল্লাহর পথের একজন পাহারাদার আর এগুলো মৌলিক ইবাদত শত কষ্টসত্ত্বেও আসহাবে সোফার সাহাবাইকেরাম আল্লাহর পথের দৃঢ় ছিলেন বদরের যুদ্ধের বরকতময় মুহূর্তে রাসুলের পক্ষ হতে কোনো আহ্বায়ক এসে যুদ্ধের ঘোষণা দেওয়া মাত্রই সোফার সাহাবিগণ এবং আল্লাহর বদরী বদরি সাহাবাইকেরাম সমবেত হলেন এবং মুসলিমদের নিকট সবচেয়ে মর্যাদাপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করলেন সেই যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবি হলেন হাতে পিবনে আবি বালতাহ রাদি আল্লাহ তাল্লাহ আনহু তিনি মক্কা বিজয়ের পূর্বে রাসুল সাল্ল আলহাসাল্লাম এর গোপন তথ্য প্রকাশ করায় ওমর রাদি আল্লাহ তাল্লাহ আনহু তার গোরদান উড়িয়ে দিতে চাইলেন কিন্তু রাসুল সাল আলহিাসাল্লাম উমর রাদি আল্লাহ তাল্লা আনহুকে সম্বোধন করে বললেন হে উমর তোমার কি জানা নেই যে আল্লাহ বদরি সাহাবিদের সম্পর্কে বলেছেন তোমার যেভাবে ইচ্ছা আমল করো কারণ আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি আল্লাহর রাস্তায় তারা সবর করার কারণে আল্লাহ তাদেরকে এই উত্তম প্রতিদান দান করেছেন অন্য একটি বর্ণনায় আছে যে হাতেবনে আবি বালতার দি আল্লাহ আনহুর গুলাম রাসুল সাল্লাহ আলহ সাল্লামের কাছে এসে অভিযোগ করে বলছে ইয়া রাসুল আল্লাহ হাতেব অবশ্যই জাহান নামে প্রবেশ করবে তখন তিনি বললেন এটা একেবারেই মিথ্যা কথা কারণ বদর হুদায় বিআই অংশগ্রহণকারী কেউ জাহান নামে প্রবেশ করবে না তাওহিদের পতাকার ছায়া তোলে অবস্থানকারীর সংখ্যা যখন কম হয় তখন সেই কষ্টের মুহূর্তের প্রতিদানও অনেক বেশি হয় বর্তমানে তাওহিদের পতাকা তোলে অবস্থানকারীর সংখ্যা খুবই নগণ্য পুরো পৃথিবীতে কালিমার দাবিদার মুসলমানের সংখ্যা দুশো কোটিরও বেশি কিন্তু আফসোস প্রত্যেক লাখে গড়ে একজনও জিহাদের জন্য বের হচ্ছে না গড় হারে যা অনেক কম কিন্তু সকলের জেনে রাখা উচিত যে আল্লাহ আমাদের আমলের মুখাপেক্ষী নন বরং তিনি চির অমুখাপেক্ষী চির প্রশংসিত কোরআনে কারিমের ভাষ্যমত একজন মুজাহিদ তো নিজ কল্যাণের জন্যই জিহাদ করে আমরা যারা জিহাদে অংশগ্রহণ করেছি আমাদের উচিত আমাদের আল্লাহ তাল্লার এই মহান অনুগ্রহ উপলব্ধি করে ময়দানে অবিচল ও অটুট থাকা কারণ ধৈর্যের শেষ মুহূর্তে বিজয়ী আসে এই জিহাদি আন্দোলন শুরু হবার ফলে ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম ভাই ও বোনেরা নির্যাতনের প্রতিবাদে আন্দোলনে নেমেছে আর মুজাহিদদের পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের কাছে সাহায্য আবেদন করছে গত কয়েকদিন পূর্বে তারা বলেছে যে আমরা আফগানিদের থেকে সাহায্যের অপেক্ষায় আছি তাই আমাদের কর্তব্য হল সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করা এবং বিশ্বাস রাখা যে লা লাহ ইহ এই কালিমাকে সাহায্য করার মাধ্যমেই চূড়ান্ত সফলতা আসবে ইনশা আল্লাহ আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে সংক্ষেপের শেষ কথাটুকু বলে আলোচনার ইতি টানছি আমরা আফগানিস্তানে মুজাহিদের সাথী হয়ে গোটা বিশ্বের মড়ল আমেরিকা ইসরায়েল অন্যান্য কুফুর রাষ্ট্র এবং কুফুরের সমর্থক মুরতাদ রাষ্ট্রগুলোর বিরুদ্ধে হক বাতিলের এক মহাযুদ্ধে অবতীর্ণ হয়েছি সৌভাগ্যবান তো সেই যে লা ইহা ইল্লাহ এর পতাকার সাহায্য করে এবং আল্লাহর পথে শাহাদের তাওফিক প্রাপ্ত হয় আমরা আল্লাহর কাছে আশাবাদী যে তিনি অবশ্যই সাহায্য ও শাহাদতের মাধ্যমে পুরো মুসলিম উম্মাহর ওপর অনুগ্রহ করবেন তিনি আমাদের অভিভাবক এবং সর্ববিষয়ে ক্ষমতাবান সম্মানিত শেখ আবু আবদুল্লাহ হাফিজ হল্লা আল্লাহ সাক্ষী যে আমরা ইশতেশাদী আক্রমণের উদ্দেশ্যে যাত্রাকারী ভাইদের খবর জানতে উদ্বিগ্ন হয়ে আছি আপনার থেকে আমরা তাদের খবর জানতে চাই আল্লাহর ফজলে তাদের বর্তমান সংবাদ খুবই আনন্দদায়ক আল্লাহর কৃপা ও অনুগ্রহে তাদের এই ইশতেসাদী হামলা বৈশ্বিক কফুরকে বিদসন্ত্রস্ত করেছে আর সকলের নিকট আমার ওসিয়ত সবাই তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন তাদের তাওফিক দেন তাদের নিশানা যেন যথাযথ হয় এবং তাদের কদমকে অবিচল ও অন্তরকে দৃঢ় করে দেন কারণ তিনি এ বিষয়ে কর্তৃত্বশীল এবং তিনি সক্ষম শেখ ওসামা বিন লাদের কাছে আমার বার্তা শেখ আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আল্লাহর রাস্তায় জেহাদে আমি আপনার হাতে বায়াত প্রদান করেছি তার পথে হয়তো বিজয় নয়তো শাহাদাতের শপথ গ্রহণ করেছি এবং পছন্দনীয় ও অপছন্দনীয় সর্বাবস্থায় আপনার কথা শোনা ও মানার উপর বায়াত প্রদান করছি তবে যে ক্ষেত্রে আল্লাহ তার রাসুলের বিরোধিতা হয় সেক্ষেত্র ব্যতীত আমার এই বায়াত দ্বারা হুজাইফা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুলের নিম্নক্ত হাদিস আপনারা মুসলিম জামাত এবং তাদের ইমামকে আঁকড়ে ধরো অনুযায়ী আমল হবে আমি আল্লাহর নিকট দোয়া করি আমার এই বায়াত যেন খালিস হয় সাথে সাথে আমি সকল মুসলিম ভাইদের আহ্বান করছি তারা যেন রাসুল সাল্লু আলাইসাল্লামের সন্ন্যর ওপর আমল করে মুসলিম ইমামের মায়াত গ্রহণ করে। আল্লাহ যেন আমাকে সহ আমাদের সবাইকে কবুল করেন এবং তার সন্তুষ্টির জন্য দিনের ক্ষেত্রে আমাদের সবাইকে পরস্পর সাহায্য সহযোগিতা করার তফিক দেন আর এটা জানা কথা যে সাধারণ অনেক বিষয় আছে যেগুলোর ক্ষেত্রে মানুষের একতাবদ্ধ হওয়া ছাড়া কাজ আঞ্জাম দেওয়া সম্ভব হয় না যেমন রাসুলের করিম সাল্ল আলহ্লাম বলেছেন যখন তোমরা তিনজন কিং কিংবা তার চেয়ে বেশি দলবদ্ধভাবে সফর বের হবে তখন তোমাদের একজনকে আমির হিসেবে নিযুক্ত করবে এই হাদিসের হাদিসের ইবনে তাইমিয়া এই মধ্যে সাধারণ থেকে সাধারণ বিষয়ের ক্ষেত্রেও জামাতবদ্ধার প্রতি আল্লাহর সাল্লাসাল্লাম আদেশ করেছেন যেমনটি হাদিসে বর্ণিত সফরের বিষয়টি মৌলিক ও গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় তবেও সেখানে জামাতবদ্ধতার প্রতি আদেশ করা হয়েছে এক ভাই জানতে চেয়েছেন পিতামাতার গুরুতর অসুস্থতার কারণে জিহাদ থেকে স্বদেশে ফিরে যাওয়ার হুকুম কি। দুই নিজের উপর আপত্তিত ঋণ পরিশোধ করার জন্য স্বদেশে ফিরে আসার হুকুম কি। সন্তানের প্রতি পিতামাতার যে হক রয়েছে তা আদায় এবং তাদের সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে কোরআনের যে সকল নসুজ বর্ণিত তার প্রত্যেকটি হল ফর্জে কেফায়া কিন্তু জিহাদ যখন ফর্জে আইন হয়ে যায় তখন একে অন্যের কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না এমনকি ছেলের জন্য পিতামাতার অনুমতি এবং ঋণগ্রস্ত ব্যক্তির জন্য ঋণদাতার অনুমতিরও প্রয়োজন নেই তবে আপনার কাছে যদি কোনো সম্পদ থাকে অথবা আপনি এমন অবস্থায় জিহাদে বের হয়েছেন যে আপনার কাছে কোনো সম্পদ নেই ইতিমধ্যে আপনি সম্পদের মালিক হয়ে গেলেন তাহলে আপনি চাইলে স্বদেশে ফিরে আসতে পারেন এবং ঋণ পরিশোধ করতে পারেন অথবা সম্ভব হলে আপনার ঋণ পরিশোধ করার জন্য কাউকে উকিল হিসেবে নির্ধারণ করতে পারেন তবে যদি আপনি আর কোনোটাই না পারেন তাহলে কোনো সমস্যা নেই জিহাদ যখন ফরজে আইন হয়ে যায় তখন ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ জিহাদে বের হওয়ার ক্ষেত্রে অন্তরায় হতে পারে না তখন আবশ্যক হল জিহাদে বের হওয়া এবং আল্লাহর সাহায্য কামনা করা পূর্বের আলোচনা থেকে এই বিষয়টি স্পষ্ট হয় যে যদি কোনো সন্তান জিহাদে যাওয়ার কারণে পিতামাতা কিংবা উভয়ের কারোর মৃত্যু হওয়ার আশঙ্কা থাকে অথবা আপনার মা বৃদ্ধা এবং গুরুতর অসুস্থতার মধ্যে আছেন কিংবা যদি আপনি তাকে ছেড়ে জিহাদে চলে যান তাহলে সে মৃত্যুবরণ করতে পারে গুরুতর অসুস্থ হয়ে যেতে পারে তখনও জিহাদে বের হওয়ার ক্ষেত্রে কোনো শিথিলতা করা যাবে না আর যদি আপনার মায়ের কাছে মাহারামের কেউ উপস্থিত থাকে যেমন পিতা ভাইদের কেউ বা বন্ধের কেউ তাহলে আপনার জিহাদ থেকে ফিরে আসা একেবারেই গাইরে লাজেম জরুরি নয় জিহাদের ভূমিতে প্রশিক্ষণ গ্রহণ করে কেউ যদি স্বদেশে ফিরে যায় এই প্রত্যাশায় যে নিজ দেশে জিহাদে দলের প্রথম অংশগ্রহণকারী হবেন এমন ব্যক্তির বিধান সহি হাদিস রাসুল সাল আলহাম থেকে সাব্যস্ত রয়েছে যে তিনি বলেন আল্লাহ আমাদের উপর অনেক বিধান ফরজ করেছেন সুতরাং তোমরা সেগুলো বিলুপ্ত করো না জিহাদ ফরজ বিধান তা আজ প্রতিষ্ঠিত তাহলে প্রতিষ্ঠিত বিধান ছেড়ে প্রতিষ্ঠিত নয় এমন বিধানের প্রতীক্ষায় থাকবেন না হক যেখানে প্রতিষ্ঠিত থাকবে আপনাকেও সেখানে হিজরত করতে হবে এরকম হলে মক্কাবাসীদের এই ব্যাখ্যা করার সুযোগ থাকতো যে আমরা মক্কায় রাসুল সাল্লা আলী সাল্লাম পুনরায় ফিরে আসার প্রতীক্ষা করতে থাকব। এবং গোপনে রাসুল সাল আলীহাসাল্লামকে সহায়তা করব। এ ধরনের ব্যাখ্যা সম্পূর্ণ বাতিল এ ধরনের ব্যাখ্যার মাধ্যমে ব্যাখ্যাকারী শাস্তি থেকে মুক্তি পাবে না বরং কুফির রাষ্ট্র থেকে হিজরত করে মুসলিম রাষ্ট্রের ভিত প্রতিষ্ঠা করার জন্য ওই রাষ্ট্রকে শক্তিশালী করা আবশ্যক বস্তুবাদী মানসিকতার কিছু ভাই একটি প্রশ্ন তোলে তাদের বক্তব্য হলো। সকল মানুষ জিহাদের জন্য দেশ ত্যাগ করে পুরো দেশকে ফাঁসি পাপাচারদের হাতে ছেড়ে দিবে এ ধরনের প্রশ্নের উত্তরে আমার মতামত হল সাহাবেহকেরামদের উপর হিজরত ফর্জে আইন হওয়ার সময় তখন কেউ এ ধরনের ভ্রান্ত অজুহাত পেশ করেননি তাদের থেকে কথা শোনা যায়নি যে আমরা হিজরত করে আবু জাহেলে হাতে দেশ হস্তান্তর করব বর্তমানে আল্লাহর উপর যথাযথ তাওকল বিমুখ ও বিশ্বাসবিমুখ লোকেরাই এ ধরনের উদ্ভট কারণ উত্থাপন করে বর্তমানে আল্লাহ তার রাসুলের ভালোবাসায় শিখত উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের মধ্যে হতে দশ হাজার তরুণ জিহাদে বের হলে জিহাদের জন্য তা যথেষ্ট হয়ে যেত আর তখন আমরা নিজেরাই ঘোষণা দিতাম যে হে মুসলিমগণ এখন আর আপনাদের হিজরত করার প্রয়োজন নেই কিন্তু আপনাদের কারো কি জানা রয়েছে আমরা বর্তমান মুসলিমদের সংখ্যার হার হিসেবে শতকে কতজনকে চাই আমরা প্রত্যেক এক লাখ থেকে মাত্র একজন চাই কিন্তু কিছু অজ্ঞ ব্যক্তি কঠোর ও তীব্র ভাষায় চিৎকার করে বলছে ওসামা কাফের জালিম তাগুতদের হাতে দেশকে ছেড়ে দিতে চায় হে আল্লাহর বান্ধাগন আল্লাহকে ভয় করুন আমরা লাখে একজন চাই যারা কুফারদের ক্ষতি করবে কিন্তু আজ কত মুসলিম জিহাদে না গিয়ে বাড়ি ঘরেই মারা যাচ্ছে গরিশেষে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে প্রত্যাশা রাখি যে তিনি আমাদের সকলকে সুন্দরভাবে ইসলামের দিকে ফিরিয়ে দিবেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে তারই জন্য আমি আপনাদের তথা মজলিশের সবাইকে ভালোবাসি এই অধিবেশনে শেখের কাছে আশা রাখি যে তিনি আজ আমাদের সামনে বায়াতের অর্থ স্পষ্টভাবে বর্ণনা করবেন কারণ আমি আজকে প্রথম এই শব্দ শুনেছি আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন প্রথমত দু প্রকার প্রথম প্রকারকে আলবাইয়াতুল ওজমা বলা হয় হোজাইফা রাদ আল্লাহ তহ থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল আলহাসাল্লাম এই বাইয়াতেরই নির্দেশ দিয়েছেন তিনি বলেন তোমরা মুসলিমদের জামাত এবং তাদের ইমামকে আঁকড়ে ধরো পূর্বে বলেছি যে এই বায়াত গ্রহণ করা ওয়াজিব এর দ্বারা উদ্দেশ্য হল এমন ইসলামী শক্তিশালী রাষ্ট্র যেখানে হুদুদ কার্যকর হয় শত্রুকে প্রতিহত করা হয় আল্লাহর পথে জিহাদ করা হয় এবং শরীয়তের বিধানকে বাস্তবায়ন করা হয় বর্তমানে এ ধরনের রাষ্ট্র তালেবানের রাষ্ট্র আর সেই আমির মোল্লা মুহাম্মদ ওমর রহিম দ্বিতীয় প্রকার হল আলবায়াত সোগড়া তা হলো কোনো এলাকায় মুসলিমদের বিভিন্ন দলের মাঝে পরস্পর চুক্তি ও অঙ্গীকার হওয়া এই মর্মে যে তারা একে অপরকে আমর বিল নাহি নাহিয়ানিল মুনকার কার্যকরের জন্য সহযোগিতা করবে অবশ্য এই বায়াত আল বায়ুল এর সাথে সাংঘর্ষিক নয় যেমন ধরুন কিছু সংখ্যক লোক একটি ঘর নির্মাণের চুক্তি করেছে তো কারো দায়িত্ব হলো ইট ব্যবস্থা করা অমুকের দায়িত্ব সিমেন্ট ব্যবস্থা করা আর আরেকজনের কাঠ ও লোহার ব্যবস্থা করা এই ধরনের চুক্তিতে একে অপরের দ্বারা লাঞ্ছিত হবে না এমনি ভাবে বাইয়াতে সোগরা হলো সফরে আমির নির্ধারণ করা যার কথা রাসুল সাল্লি সাল্লাম হাদিসে বর্ণনা করেন যে যখন তোমাদের তিনজন কোনো সফরে বের হও তখন একজনকে আমির বানিয়ে নাও তো এখান থেকে আপনাদের তিনজন কাবুলে যাত্রা করলে আপনাদের উপর আবশ্যক হলো একজনকে আমির বানানো কিন্তু এই আমির আমিরুল মুমিনিন নয় এবং আমিরুল মমিনিনের সাথে তা সাংঘর্ষিকও নয় ইমাম সাতিবি রহিমা উল্লাহ তার প্রসিদ্ধ গ্রন্থ আল মোয়া ফেকাতে বলেন দিনের আবশ্যকীয় একটি বিষয় হলো জিহাদ আর জিহাদের আবশ্যকীয় বিষয় হলো আমির জিহাদবিহীন দিন প্রতিষ্ঠা সম্ভব নয় যেমনটি আমরা বলেছি পাঁচটি মূলনীতির উপর ইসলামের পাঁচটি রুকনের ভিত্তি যেগুলো হল জামাত শ্রবণ করা আনুগত্য করা হিজরত করা ও জিহাদ ফি এই পাঁচটির উপরই পাঁচটি রুকনের ভিত্তি জিহাদের জন্য আমির আবশ্যক এবং জামায়াতের জন্য একজন আমির আবশ্যক সার কথা হলো সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধের উপর মানুষের ঐক্য হওয়া আর এটি সর্বোত্তম আদিষ্ট বিষয়ের অন্তর্ভুক্ত যেমনটি সালফেসা আলহিনগণ বলেছেন যে সর্বোত্তম সৎ কাজ হল লা ইলাহ ইহ মুহাম্মাদুর রসুল্লাহ এর প্রতি মানুষকে আদেশ করা এবং এর উপর লড়াই করা সুতরাং আমাদের কাজ সর্বোত্তম সৎ কাজের অন্তর্ভুক্ত আমরা মানুষকে লা ইলাহা ইল্লাহ এর আদেশ করি এবং এর জন্য লড়াই করি এই আশায় যে যখন আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করব। তিনি আমাদের উপর সন্তুষ্ট থাকবেন আর এটাই হল ভাইয় আপনি যদি আরও বেশি জানতে চান তাহলে সাইখুল ইসলামের লিখিত মাজমাহুল ফাতোয়া এর আঠাশ নম্বর খণ্ডের শুরু অংশ অধ্যয়ন করতে পারেন হে শেখ আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি এ বিষয়ে আল্লাহই সঠিক জানেন আমি আমিরুল মমিনের অনেক স্পষ্ট বিবৃতি শুনেছি ওই সকল বিজয় সম্পর্কে যেগুলোর জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করেছেন জাজায়ক মল্ল আল্লাহর নিকট আমার দোয়া এই যে তিনি আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকামে একত্রিত করবেন খবরগুলো খুবই উত্তম আমি আশা করি আল্লাহ আমাদের বিজয় দান করবেন এবং তার দিনের খ্যাতমতির তৌফিক দিবেন। আমার প্রশ্ন হল উজবেকিস্তান কিংবা তাজিকিস্তানের কোনো ব্যক্তি যদি তালেবানের সাথে মিলে আহমদ শাহ মাসুদের বিরুদ্ধে লড়াই করে এই আশায় যে তালেবানদের বিজয়ের মাধ্যমে তারা তাদের দেশে স্বাধীনতাও অর্জন করবে এবং এতে তাদের ইসলামী এবং এতে তাদের ইসলামের কালিমাকেও সাহায্য করার ইচ্ছা রয়েছে এতে কি তাদের ফরজে আইন আদায় হবে এখন আমাদের জন্য কোন লড়াই উত্তম নিজ দেশে লড়াই নাকি পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই। বর্তমানে অনেক স্থানে জিহাদ ফরজে আইন হয়ে আছে সুতরাং ফিলিপাইন মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতেও জিহাদ ফর্জা আইন কাশ্মীর বসনিয়া এবং তাজাকিস্তানও জিহাদ ফর্জে আইন এমনকি উজবেকিস্তান ও তুর্কিস্তানের মতো ইসলামী দেশগুলোতেও আজ জিহাদ ফর্জে আইন যেমন একাধিক ফর্জে আইন বিধানের কিছু ক্ষেত্রে আমরা জিহাদকে প্রাধান্য দেব তেমনিভাবে জিহাদের ফর্জিয়াদের মধ্যেও স্থানভেদে পার্থক্য রয়েছে এক স্থানের জিহাদ অন্য স্থানের জিহাদের উপর প্রাধান্য পাবে সাইফুল ইসলাম ইবনে তাইমিয়া রহমেহল্লা বলেন যখন একাধিক ওয়াজিব বিধান একত্র হয়ে পড়বে তখন তম মধ্যে গুরুত্বপূর্ণটাকে প্রাধান্য দেয়া হবে সুতরাং ধরে নিন আপনি জোহরের সময় সালাত আদায়ের জন্য গিয়েছেন যা ফর্জে আইন এমন সময় আপনি শুনলেন যে আপনার প্রতিবেশী আগুনে দগ্ধ হচ্ছে অথবা কোনো শিশু আগুনের দিকে কিংবা কোনো অরক্ষিত কুপির দিকে অগ্রসর হচ্ছে এখনই সে কূপি পড়ে মারা যাবে তখন এই ব্যক্তিকে রক্ষা করাও ফর্জে আইন আর চালাতেও ফর্জে আইন এখানে একটাকে অপরটার উপর অবশ্যই প্রাধান্য দিতে হবে সুতরাং যদিও নামাজ কিছুটা বিলম্ব হয় তবুও আপনাকে শিশু রক্ষা করাকে প্রাধান্য দিতে হবে বর্তমানে আফগানের ভূমিতে জিহাদ ফর্জে আইন এবং এই রাষ্ট্রে জিহাদ করাকে প্রাধান্য দিতে হবে কেননা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো। কুপুরের হোতা ইহুদি খ্রিস্টান জোটের বিরুদ্ধে লড়াই করা যাদের নেতৃত্বে রয়েছে আমেরিকা ও ইসরায়েল আর তাদের ক্ষতিসাধন সাধন সীমা ছাড়িয়ে বাইরেও প্রভাব ফেলে প্রতিটি স্থানে তারা আমাদেরকে বিতাড়িত করছে বিপরীতে ফিলিপাইনি শাসকের ক্ষতিসাধন সাধন ফিলিপাইনে অবস্থিত আমাদের ভাইদের মাঝে সীমাবদ্ধ আর এমনি অন্যান্য দেশগুলো অধিকাংশ ক্ষেত্রে তার ক্ষতিসাধন সাধন স্বদেশ অতিক্রম করে অন্যান্য দেশের মুসলিমদের উপর প্রভাব ফেলে না কিন্তু আমেরিকা ইসরায়েল রোম ও ইউরোপের রাষ্ট্রগুলো মুসলিমদের যে ক্ষতি করে তা তাদের সীমানাকে অতিক্রম করে দুনিয়াব্যাপী বিস্তৃত লাভ করে সুতরাং স্বদেশের বাইরে জিহাদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজা আইন হলো আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করা আল্লাহ তালা ইরশাদ করেন আর যদি ভঙ্গ করে তারা তাদের শপথ প্রতিশ্রুতির পর এবং বিদ্রূপ করে তোমাদের দিন সম্পর্কে তবে কুফুর প্রদানদের সাথে যুদ্ধ করো কারণ এদের কোনো শপথ নেই যাতে তারা ফিরে আসে সুতরাং তারা ফিরে আসবে না যতক্ষণ না আমরা তাদের মূল হোতাদের সাথে যুদ্ধ করব। আমরা আশা করি আল্লাহ আমাদের এবং আপনাদেরকে বিজয় দান করবেন সম্মানিত শেখ আল্লাহ সাক্ষী আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আমার প্রশ্ন হলো যখন আমি জাজিরাতুল আরবে ছিলাম তখন জানতাম না যে তা দখলকৃত ভূমি এখানে এসে তা জানতে পারলাম আশা করি আপনি স্পষ্ট করে দেবেন যে জাজিরাতুল আরব কখন কিভাবে দখল হলো এই দখলদারিত্ব এমনই স্পষ্ট যে এক্ষেত্রে কেউ দ্বিমত পোষণ করবে না যার সূচনা হয় চৌদ্দশো এগারো হিজুরের প্রথমপক্ষে সামরিক বাহিনীর দখলদারিত্বের মাধ্যমে মোহরমের এগারো তারিখে সাদ্দাম কুয়েত দখল করে আর এরি ভিত্তিতে আমেরিকান বাহিনী জাজিরাতুল আরবে ঢুকে পড়ে শুধুমাত্র ইয়েমেন ছাড়া তখন সেখানে আমেরিকার সশস্ত্র সৈন্য সংখ্যা ছিল পাঁচ লক্ষাধিক বর্তমানে প্রায় এক থেকে এক লক্ষ ২০ হাজার সৈন্য রয়েছে সৌদি কুয়েত ও কাতারে যার বড় একটি অংশ হারাম্যানের দেশ সৌদিতে এই দখলদারিত্ব কোনো প্রয়োজনের তাগিদে নয় এমনকি আপনি হারাম অঞ্চল মক্কামদিনার প্রধান ফটকে আমেরিকান সৈন্যদের দেখতে পাবেন আর এই কর্তৃত্ব ও দখলদারিত্বের আরও কিছু উপায় রয়েছে বাস্তবতা হল এসব দেশের কর্তৃত্ব এখন তাদের শাসকদের হাতে নেই এটা আমাদের সুস্পষ্ট বক্তব্য মূলত এখন সেসব দেশ পরিচালনা করছে আমেরিকা তারা চাইলে আবদুল্লাহকে গ্রহণ করে আবার চাইলে তার পরিবর্তে ফাহাদকে গ্রহণ করে অর্থাৎ তাদের সন্তুষ্টি আবশ্যক আপনারা জানেন রিয়াদ এবং খেরাজ অঞ্চলের সবচেয়ে বড় সংগঠন হল খেরাজ সংগঠন যাতে রয়েছে আধুনিক অস্ত্র সজ্জিত হাজার হাজার আমেরিকান সৈন্য যেটি প্রায় কয়েক শত কিলোমিটার বিস্তৃত অর্থাৎ এটা এক সূক্ষ্ম বিষয় মূলত এটি রিয়াদ দখলদারিতের অন্তর্ভুক্ত সেখানের শাসকগোষ্ঠী কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে না একজন অধ্যাপক বিষয়টি এভাবে ব্যক্ত করেছেন যে কোনো এক মসজিদে তাকে মধ্যপ্রাচ্যের সমুদ্র উপকূলীয় দেশগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে তিনি বলেন সমস্ত উপকূলীয় দেশগুলোর অবস্থা ছিনতাইকৃত কাফেলার মতো তিনি আরও তাগিদ দিয়ে বলেন সেগুলো দখলকৃত আর শাসক ও শাসিতরা সবাই বিমানের যাত্রী আমেরিকানরা হলো ছিনতাইকারী তারা যাত্রীদেরকে বাধ্য করছে এক সিট থেকে অন্য সিটে যেতে আর তাদের আমিরকে বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলার অনুমতি দেওয়া হয়েছে আমেরিকান ছিনতাইকারীরা বিমানটিকে নিয়ে যাচ্ছে তিনি বলেন আমরা জানি না তারা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আমরা জানি না বিমানে কতটুকু তেল অবশিষ্ট আছে আমরা কিছুই জানি না তিনি বলেন এ বিষয়ে আমি উপসাগরীয় রাষ্ট্রগুলোর কয়েকজন নেতার সাথে আলোচনা করেছি এই রাষ্ট্রের সাধারণ নেতা নয় বরং শাসকদের সাথে আমার আলোচনা হয়েছে তখন তারা আমাকে সত্যায়ন করে বলেছে যে বর্তমানে আমরা সবাই চিন্তাইকৃত যেমনটি আপনারা বলে থাকেন ফিল্মুল মুদাম্মিরাতে আপনারা আমির তাল্লা লিবনা আবদুল আজিজকে দেখেছেন সে নিজেই সাক্ষ্য দিচ্ছে যে তার বাবা ইংরেজদের এজেন্ডা বাস্তবায়ন করত তাল্লা লিবনে আব্দুল আজিজ বিভিন্ন জায়গায় এবং লন্ডনের বিবিসি সংবাদে এক টেপ রেকর্ডারে বলেছে যে সংবাদ আমি নিজ কানে শুনেছি এবং রেকর্ড করেছি যদি আমরা আমেরিকাকে বলি তোমরা দেশত্যাগ করো তখন সে দেশত্যাগ করতে অস্বীকৃতি জানায়। চৌদ্দশো উনিশ সিজির রমজানে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সুস্পষ্ট ভাষায় একটি মত প্রকাশ করলেন যার প্রেক্ষাপট ছিল রমজানে আল জাজিরা কর্তৃক প্রচারিত একটি টক শো আলোচনার বিষয়বস্তু ছিল পুরো জাজিরা কি আমেরিকার দখলকৃত নাকি দখলকৃত নয় সেখানে এক পক্ষ দাবি করল তা দখলকৃত অন্য পক্ষ আমেরিকার পক্ষে অবস্থান নিয়ে বলল না তা আমেরিকার নিয়ন্ত্রণে নেই তখন কাতারের পররাষ্ট্রমন্ত্রী জনসম্মুখে এসে একটি শব্দ বললেন আরবদের নিকট যার মূল মর্ম হলো আহাসাফান অসু ও কাইলা একেতু নষ্ট আবার পরিমাণও কম আরবদের ভাষায় হাসাফ হলো অনেক নষ্ট ও শুকনো খেজুর যা খেজুরের সর্বনিকৃষ্ট প্রকার জৈন ব্যক্তি অন্য একজনের জন্য হাসাফ তথা নষ্ট খেজুরের পরিমাপ করল ফলে সে তার থেকে হাসাফ ক্রয় করে নিল কিন্তু পরিমাপের সময় মাপেও কম দিল তখন ওই ব্যক্তিকে বলা হয় আ হাঁশাফ অসু ও কাইলা তো এই মন্ত্রী শ্রোতাদের সামনে এসে বলছে আমি আপনাদের সামনে কিছুতেই হাঁসাফ অসু ও কাইলা একত্রিত করব না অর্থাৎ আমরা দখলদারিত্বকে অস্বীকার করব না বরং আপনাদের রাষ্ট্র দখলকৃত আমার মত হলো দেশগুলো দখলকৃত क्योंकि देशगुलो दखलकृत नए से ठीक नये और यहाँ बला उचित होना कोषित नहीं जदिमिकान बी अपा एदेश त्याग करतार मानचित्र मुछे जाए सभासद वर्गर सामने ए भावे किंतु जर अंतरे भेदी रही है तरा वितर्क करते पचंद मोट कथा उपागर सकल राष्ट्र दखलकृत आमरिका जजरतुल आरोप विगत दस बसर जबत पेट्रोल क्रय कर बारेल মাত্র নয় ডলারে অথচ তারা তা ইউরোপে বিক্রি করে প্রতি ব্যারেল দুশো ডলার মূল্যে আর অপারেটিং সিস্টেম এবং তেল রক্ষণাবেক্ষণের কাজেই এই নয় ডলার ব্যয় হয়ে যায় অন্যদিকে আমেরিকা এই নয় ডলার নগদ পরিষদ না করে বরং তাদের পুরনো বিমান নিয়ে এসে বলে এই সত্তরটি বিমান তোমরা ক্রয় করে নাও তোমাদের অনেক উপকার হবে অর্থাৎ দখলদারীত্বের আর কোনো দিক তারা বাকি রাখেনি ওলা ইল্লা বি আলহামদুলিল্লাহ আহসল্লা জামায়াতের রীতি হলো কেউ যখন পূর্ণ বিশ্বাসের সাথে ইসলামে প্রবেশ করে তখন সে কুফরের প্রতি পূর্ণ বিশ্বাস ছাড়া ইসলাম থেকে বের হয়ে যায় না মুসলিমদের ক্ষেত্রে সর্বস্বীকৃত বিষয় হলো তারা মুসলিম তাই তাদের অযাচিত তাকফির করা বৈধ নয় বরং এই তাকফির খাওয়ারিসদের মাঝাব সই হাদি সিরাসুলসাল আলী সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন কেউ যখন তার ভাইকে কাফের বলে সম্বোধন করে তখন এই কথাটি তাদের দুজনের একজনের উপর বর্তায় তো যাকে কাফের বলা হয়েছে হয়তো সে কাফের আর যদি সে প্রকৃতপক্ষে কাফের না হয়ে থাকে তাহলে এই কাফের শব্দটি যে বলেছে তার উপরই বর্তাবে তাই এ ধরনের মাছালায় বিশেষত নির্দিষ্টভাবে কাউকে কাফের বলা থেকে অনেক সতর্ক বানিয়ে এসেছে সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে আর আমাদের প্রতীক্ষিত সাহায্য তো তার পক্ষ থেকেই আসবে সবর ও তাকুয়া তারই জন্য অবলম্বন করতে হবে তিনি বলেন যদি তোমরা সবর করো এবং তাকুয়া অবলম্বন করো তাহলে তাদের চক্রান্ত আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না সাবধান সতর্ক থাকুন কারণ মানুষ কঠিন ও ঝুঁকিপূর্ণ বিষয়ের ক্ষেত্রে কুফরি করে থাকে সুতরাং যবানকে হেফাজত করুন হাদিস এরশাদ হয়েছে নবীজ সাল্লাসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তাহা তোমাদেরকে তিনটি কাজের জন্য মনোনীত করেছেন এক তোমরা একমাত্র আল্লাহর দাসত্ব করবে দুই তার সাথে কাউকে শরিক করবে না তিন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজুকে আঁকড়ে ধরবে এবং বিচ্ছিন্ন হবে না শাইকুল ইসলাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন হাদিসে উল্লিখিত তিনটি উক্তি ইসলামের মূল নীতিগুলোকে সামিল করে নেয় অর্থাৎ তোমরা একমাত্র আল্লাহর দাসত্ব করো তার সাথে কাউকে শরিক করো না এবং ঐক্যবদ্ধভাবে তার রজ্জুকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হও না এবং আল্লাহ তা আল্লাহর পক্ষ হতে নির্ধারিত আমিরের প্রতি শুভাকাঙ্ক্ষী হও সুতরাং আপনাদের উপর আবশ্যক হলো আপনাদের বিষয়ে এবং আপনাদের ইমামদের বিষয়ে হিতাকাঙ্ক্ষীমূলক আচরণ করা অনুরূপভাবে আল্লাহ তাল্লাহ আপনাদের জন্য তিনটি বিষয়কে অপছন্দ করেন রসুল সাল্লিহাসাল্লাম মত পার্থক্য করা বেশি বেশি প্রশ্ন করা এবং সম্পদ অপচয় করাকে নিষেধ করেছেন এই দুই প্রকারের নসিহতের মাঝে একটি বড় মিল রয়েছে আর প্রথম তিনটি হচ্ছে ইসলামের উৎস এবং এর মাধ্যমে দিন কায়েম হওয়া সম্ভব অন্যদিকে দ্বিতীয় তিনটি হলো দিন নিঃশেষ হওয়ার কারণ সুতরাং আপনারা উল্লিখিত তিনটি বিষয় পরিহার করুন আমরা যখন কারোর সাথে কথা বলবো, তখন লক্ষ্য রাখবো যে সে আহলে ইলম কিনা এবং সে তাকফিরের মূলনীতি বুঝে কিনা যার এই দুটি যোগ্যতা থাকে তার জন্য তাকফিরের বিষয়ে আলোচনা করতে কোনো সমস্যা নেই সাধারণ মানুষ কিভাবে কুফুরি থেকে বেঁচে থাকবে অথচ আজ সমাজে নেতারা দিনে বার কুফুরি করছে সুতরাং আপনাদের মধ্যে এমন কে আছে যে তাগত বাহিনীকে কাফের ঘোষণা করতে পারবে এবং এই বিষয়টি জাতির সামনে স্পষ্ট করে দেবে যাকে কোরআন কাফের বলে আমরাও তাকে কাফের বলবো আর যখন এই বিধান তার ক্ষেত্রে প্রয়োগ হবে তখন আমরা তাকে কাফের ঘোষণা করব। আর যাকে নুসের মাধ্যমে কাফের ঘোষণা করা হয় তা তো আরও অকাট্য আর সাধারণ মানুষ যখন ইমান ভঙ্গ করবে তখন এটা লক্ষ্য রাখা উচিত যে সে যে কুফরি করেছে তা জাহালাতের কারণে নাকি বাধ্যতার কারণে এগুলো একেবারে সূক্ষ্ম বিষয় যেগুলো সাধারণ মানুষ সহজেই জানতে পারে না আমরা ব্যাপকভাবে গুটি কয়েক শাসকের উপর কুকুরের ফতুয়া দিয়ে থাকি যেমন সৌদি আরব ও মিশর কারণ তাদের রাষ্ট্রীয় নীতিমালা একজন ব্যক্তির ইসলাম কেড়ে নেয় অন্যদিকে তাদেরকে নসিহত ও উপদেশ দেয়া হয়েছে এবং বার তাদের সামনে বিষয়গুলো স্পষ্ট করে দেওয়ার পরও তারা আপন অবস্থায় অটল রয়েছে এবং আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে লড়াই করছে আমরা বলবো এ সকল নিয়ম কারণে মানুষ আল্লাহর ধর্ম থেকে বেরিয়ে যায় কিছু ভাই এমন আছে যারা আগবেডে এমন লোকদেরও কাফের ফতুয়া দেয় যারা তাগতের প্রশংসা করে অনেকে এটি করে জাহালাতের কারণে অথচ কোনো অবস্থাতে আপনার জন্য এমনটি করা উচিত নয় বরং এক্ষেত্রে শাইখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ রহিমাহুল্লাহ বলেন যখন কতক আমির উমারা কুফরি করে অর্থাৎ ইহকুমা আলাহ গয়রিমা আংজালাল্লাহ এর ভিত্তিতে বিচার ফাইসলা করে তখন আমি তাদেরকে কাফের ঘোষণা করতাম কিছু মানুষ তো এমন রয়েছে যাদের এলমের ময়দানে কিছু দখল রয়েছে তারা ওই সমস্ত আমির উমারাদের প্রশংসা করত এবং তাদের পক্ষ থেকে এই ফাতুয়াকে প্রতিহত করত তাদের উদ্দেশ্যে শাহেখ বলতেন এ ধরনের ব্যক্তিদেরকে কমপক্ষে ফাঁসেক বলা হবে আর ফিস্ক ও কুফুরের মাঝে রয়েছে অনেক বড় দূরত্ব সর্বশেষ কথা হলো আপনার আল্লাহকে ভয় করুন এবং এসব বিষয় থেকে বিরত থাকুন পাশাপাশি আল্লাহর জিকির ও তার কাছে প্রার্থনায় আত্মনিয়োগ করুন যাতে করে আমরা আল্লাহর সাক্ষাৎ পাই এবং তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হন কথা বলার পূর্বে চিন্তা করুন যে আপনার এই কথার ফলাফল কি আল্লাহর ও জিহাদের প্রতি মেহনত করে যান যে সমস্ত মাসালার ক্ষেত্রে আপনার গভীর আলম নেই সেগুলির ক্ষেত্রে কখনোই ফাতুয়া দেওয়ার দুঃসাহস করবেন না হে প্রিয় শেখ আল্লাহ আপনাকে হেফাজত করুন আমরা আপনাদের নিগুন আশাবাদী যে আপনারা আমাদেরকে এই অঞ্চলে বর্তমান উন্নতি ও অগ্রগতির বিষয়ে এবং আপনাদের দেয়া হুমকি ধমকির পরে আমেরিকার বর্তমান অবস্থা সম্পর্কে অবগত করবেন আমাদের এই হুমকি ধমকি কুফারদেরকে আতঙ্কিত করেছে এবং মুসলিমদের মনোবল আরও বৃদ্ধি করেছে আমেরিকা বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে ইমারতের উপর চাপ প্রয়োগ করছে এবং পাকিস্তানও তালেবানদের উপর চাপ প্রয়োগ করতে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু আল্লাহ তালেবান মুজাহিদেরকে দৃঢ়তা দান করেছেন আমেরিকা তার নিজ দেশের পত্রপত্রিকা এবং অভ্যন্তরীণ ও বহিরাগত সংবাদ মাধ্যমগুলোতে এই হামলা নিয়ে চিৎকার চেঁচামেচি করছে এবং তারা মুজাহিদের পক্ষ থেকে ধারাবাহিক হামলার আশঙ্কা করছে মুজাহিদের বিপরীতে তারা প্রতিরোধ হামলার প্রস্তুতি নিচ্ছে এক্ষেত্রে তারা অনেকটাই রাশিয়ার উপর নির্ভর করছে অথচ তারাও জানে যে তালেবানের বিরুদ্ধে লড়াই করে সোভিয়েত ইউনিয়নও টিকতে পারেন আজকের তথ্য মতে আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ব্যক্তি সমঝোতা আলোচনা করতে মস্কো যাবে তাদের সমঝোতার আলোচনা মানেই হলো মুজাহিদের বিরুদ্ধে সমঝোতা করা যেমনটি ঘটি ছিল চেসনিয়ার যুদ্ধের পূর্বে তখনকার সময় সর্বপ্রথম আমেরিকা নিরাপত্তা পরিষদের প্রধান সিংদি বার্গার মস্কো সফর করে এরপর আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী উলিম কোহেন সফরে আসে এরপর আসে অর্থ মন্ত্রণালয়ের সচিব এদের ভ্রমণের পরেই শুরু হয় চেসনিয়ার মুসলিমদের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ আমার ধারণা তাদের এখনকার সমঝোতা বৈঠক চেচনিয়া হামলার পূর্বের সমঝোতা বৈঠকের মতো সুতরাং এখানে একটি শক্তিশালী সংঘাত এবং লড়াই আরম্ভ হবে যার এক পক্ষে থাকবে মুজাহিদগণ বিশ্বত আফগান মুসলিমগণ আর অপর পক্ষে থাকবে ইসরায়েল ও আমেরিকা আপনারা আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করুন হে আমাদের প্রতিপালক আপনি আমাদের মাঝে মজবুত ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিন এবং ইশতেশাদী কাফেলাকে পূর্ণ সাহায্য দান করুন এই বরকতময় হামলা ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ আমরা বিজয় লাভ করব অথবা আল্লাহর সান্নিধ্যে পৌঁছে যাব হে আবো আবদুল্লাহ আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আমার একটি প্রশ্ন ছিল যে ব্যক্তি মাঠ পর্যায়ে প্রস্তুতি শেষ করেছে অতপর এই নিয়তে এলিম অন্বেষণের জন্য নিজ দেশে ফিরে গেছে যে যখনই ময়দানে কোনো প্রয়োজন দেখা দেবে সে তখনই ফিরে আসবে এই ব্যক্তির উপর কি এখন জিহাদ ফর্জে আয় নাকি ফর্জে কি ফাইয়া হ্যাঁ অবশ্যই আপনার কি মনে হয় বর্তমানে জিহাদ ফরজে আইন নয় ঠিক আছে জিহাদ যদি ফর্জে আইন না হয় তাহলে কেন আমরা ফিলিস্তিন সহ বিভিন্ন স্থানের দুর্বল নারী ও শিশুদেরকে ইহুদিনাসারাদের হাতে নির্যাতন নিপীড়নের শিকার হতে দেখছি আর কেনই বা কাফের মুশ্রিকদেরকে জাজিরাতুল আরবে ঘাটি করে বসে থাকতে দেখছি এগুলি কি প্রমাণ করে না যে বর্তমানে জিহাদ ফরজা আইন বর্তমানে ইলম অন্বেষণের বিষয়ে মানুষ যে সংশয়ে ভুগছে তা বাস্তবে কোনো সংশয়ই নয় আর আমাদের সালাবদের কাছেও এটি সংশয়ের কোনো বিষয় ছিল না সুতরাং মানুষ যদি একটু ভালোভাবে চিন্তা করে দেখে তাহলে দেখবে এই সকল উদ্ভট প্রমাণাদের কোনো অস্তিত্বই নেই হে আল্লাহর বান্দা চলুন আমরা একটু ফাথে মক্কা নিয়ে আলোচনা করি আপনার কি জানা আছে কখন ফাতে মক্কা হয়েছিল হ্যাঁ ফাথে মক্কা হয়েছিল বিশে রমজানে আর ওই দিন আবু সুফিয়ানের সাথে যারা ইসলাম গ্রহণ করেছিল তারা সকলে জাতিগতভাবে মুশরিক ছিল তাদের পূর্বপুরুষ সকলেই মশরিক ছিল শির্ফ তাদের রক্তে মাংসে ছিল। ফলে দেখা যেত ইসলাম গ্রহণ করার পরেও তাদের কেউ কেউ কোনো কার্য সম্পাদন করার ক্ষেত্রে লাত উজ্জার নামে শপথ করত। তারপর আবার নিজেদের ইমানকে নবায়ন করে আল্লাহর নিকট ইস্তেকফার করত তারা ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র করা সত্ত্বেও বিজয়ুর দিন যখন ইসলাম গ্রহণ করল তখন রাসুল সাল্লাহ আলহাল্লাম জিজ্ঞাসা করলেন তোমাদের কি ধারণা আমি তোমাদের সাথে কিরূপ আচরণ করবো সকলে বলল খুব ভালো আপনি সম্ভ্রান্ত মানুষ এবং সম্ভ্রান্ত বংশের ছেলে সেদিন তাদের এই মিষ্টি কথার একমাত্র কারণ ছিল তর বাড়ি আর এই তরবারির কারণেই তাদের অন্তর্গুলো খালেজ ভাবে হক চিনেছে তরবারি এমন এক জিনিস যা কুফারকে পর্যন্ত হক চিনাতে এবং ইসলামকে জানতে বাধ্য করে অতপর সাউওয়াল মাসে শুরু হয় হুনাইনের যুদ্ধ এটা তো আপনার জানা আছে নাকি মক্কা বিজয়ের পর রমজানের আর কদিনই বা বাকি ছিল বড়জোর দশ দিন তার বেশি তো আর নয় সুতরাং তারা তো চাইলে বলতে পারত যে আমরা তো নতুন ইসলাম গ্রহণ করেছি তাই আমাদের জন্য জরুরি হচ্ছে প্রথমে ওসুল উদ্দিন শেখা কেননা তাদের পূর্বপুরুষ সবাই মুশ্রিক ছিল কিন্তু রাসুল্লা করিম সাল আলি আসসালাম তাদেরকে একবারের জন্যও বলেননি যে আবু সুফিয়ান তুমি এবং তোমার সাথে যারা দিন ইসলাম গ্রহণ করেছে তারা মক্কায় থেকে যাও এবং তোমাদের সাথে প্রসিদ্ধ ফকির সাহাবিগণও থাকবেন অর্থাৎ আবদুল্লা ইবলিম আসুদ ইবনে আব্বাস অমর ইবনুল খতাব আলিবনে আবি তালিবুল্লা সাল্লাম এটাও বলেনি যে তোমরা যাচ্ছি যারা তোমাদের আলিম শিক্ষা দেবে কারণ এই মুহূর্তে এটা উম্মতের মূল বিষয় নয় বরং উম্মতের মূল হল লাহ ইল্লাহ রক্ষা করা যেমনি ভাবে একজন মানুষ মারাত্মক আহত অবস্থায় তার মূল চিকিৎসা না করে ছোটোখাটো বিষয় দেখাশোনা করা একটি বোকামি কাজ ধরুন আপনি একজন ডাক্তার এমন একজন রুগীর চিকিৎসা করছেন যে অধিক রক্তশূন্যতার কারণে মৃত্যু মুখে পতিত হয়েছে কিন্তু আপনি তার উপযুক্ত সেবা না দিয়ে তার হাতের নোখ কাটছেন অথবা তার ছোট যে আঙ্গুলে রক্তশূন্যতা নেই সেই আঙ্গুলের আপনি চিকিৎসা করছেন তাহলে লোকেরা আপনার এই সেবা দেখে কি বলবে তারা তো অকপটে বলে ফেলবে যে আপনি তার জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন তেমনি আজ উম্মাহর অবস্থা হলো। তারা আজ রক্তশূন্যতায় বুকছে অথচ আপনি তাদের আঙ্গুলের মতো ছোট বিষয় নিয়ে ব্যস্ত এক্ষেত্রে আরেকটি বিষয় যা আমাদের সকলের জানা আছে যে হোনায়নের যুদ্ধে বনু সাকিব গুত্রের সৈন্য সংখ্যা ছিল চার হাজার আর মক্কা বিজয়ী মুসলিম বাহিনীর সংখ্যা ছিল দশ হাজার যখন রাসুলসাল্লাসাল্লামের পক্ষ হতে যুদ্ধের আহ্বান করা হল তখন সাহাবেকেরামের সাথে আরও কিছু নও মুসলিমও যুদ্ধে অংশগ্রহণ করল আর তাদের সাথে সাফান নামের একজন রণাঙ্গনে উপস্থিত হন তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি কিন্তু তিনি উপস্থিত হয়েছিলেন মূলত মুসলিম বাহিনীর অবস্থা দেখতে সেই যুদ্ধে মুসলিম বাহিনীর পিছনে ফিরে আসার অবস্থা একজন ন এভাবে বর্ণনা করেন যে বনু সাকিব দক্ষ তীরন্দা ছিল কিন্তু মুসলিমদের অগ্রগামী একটি দল মূল মুসলিম বাহিনীর প্রবেশের পূর্বেই রাতের অন্ধকারে রণাঙ্গনে এসে পড়ে তখন মুসলিম বাহিনী উপত্যকায় প্রবেশ করা মাত্রই বিভিন্ন স্থানে উৎপেতে থাকা কাফেররা বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতে লাগল আকস্মিক এমন আক্রমণে মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে দৌড়ঝাঁপ আরম্ভ করলো। সর্বশেষ রাসুল করিম সাল্ল আলহ সাল্লাম এবং তার সাথে দশজন সাহাবি রনাঙ্গনে ছিলেন আর বাকি সবাই পিছনে চলে গেলেন সেখানে যারা রাসুল সাল্লিয় সাল্লামের সাথে অটল ছিলেন তারা হলেন আবু বকর ওমর রাদি আল্লাহ তাল্লা আনহু সহ প্রমুখ সাহাবিগণ এত কিছুর পরও জিহাদের প্রয়োজনীয়তা এবং নিয়ম নীতির ক্ষেত্রে কোনোরূপ পরিবর্তন হয়নি আর কেউ এ কথাও বলেনি যে তারা আলেমও নয় তলেবে আলেমও নয় আবার দিনের ফাঁকা হাত অর্জন না করে জিহাদে নেমে পড়েছে এখন যদি কেউ একথা বলে তাহলে সে আল্লাহর দিনের ক্ষেত্রে বিদা হাত করল ভাই আমার আজ আমরা মধ্যে বিদাত সৃষ্টি করছি আর মনে মনে আত্মতুষ্টিতে ভুগছি যে আমরাই প্রকৃত হকের পথে আছি আল্লাহ সাক্ষী আপনারা ফিক্ষের সকল কিতাবগুলো খুলে দেখুন সেখানে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য এমন উদ্ভের কোনো অস্তিত্বই পাবেন না আরেকটা ঘটনা শুনুন ওহ যুদ্ধের সময় রাসুল সাল্লাহ আলীহাসাল্লামের নিকট এক মুশ্রিক আসলো। নাম তার উসাইরিন যুদ্ধ শুরু হলে সে অধীর আগ্রহ নিয়ে রাসুল সাল্লাহ আলিহাসাল্লামকে বললেন ইয়া রাসুল্লাহ আমি কি প্রথমে লড়াই করব নাকি ইসলাম গ্রহণ করব। তিনি প্রতি বললেন তুমি আগে ইসলাম গ্রহণ করো তারপর লড়াই করো তিনি চাইলে বলতে পারতেন যে তুমি প্রথমে ইসলাম গ্রহণ করো অথপর ইলম অন্বেষণ করো কিন্তু তিনি তা বলেননি বরং ইসলাম গ্রহণের পর সরাসরি লড়াইয়ের আদেশ করলেন তাহলে আপনারা এ শর্ত কোথা থেকে নিয়ে এসেছেন অতপর সে লড়াই করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল তখন রাসুল সাল্লুসাল্লাম বললেন তার আমল খুবই অল্প কিন্তু তার প্রতিদান অনেক সুতরাং যে সংশয় লোকদেরকে ধ্বংসের মুখে ঢেলে দিচ্ছে তা থেকে সাবধান হন প্রিয় ভায়রা এই বিষয়ে তো যুদ্ধের ঘটনা আরও বিস্তৃত আর সাহাবাই ক্যারামের কর্মপদ্ধতি তো আরও এক ধাপ ছিল। রাসুলসাল্লাহ আলহ সাল্লামের মৃত্যুর পর কিছু সংখ্যক লোক মোরতাদ হয়ে গিয়েছিল তখন আবুবকর রি আল্লাহ তাল্লাহ আনহু তাদের নিকট বাহিনী পাঠালেন পরবর্তীতে তারা আবার ইসলাম গ্রহণ করে আবুবকর রাদি আল্লাহ তা আল্লাহ আনহুর পর খলিফা হন ওমর রাদ আনহু তিনি তখন সকল গভর্নরের কাছে চিঠি পাঠালেন যে আপনারা সর্বস্তরের লোকদেরকে ইচ্ছায় অনিচ্ছায় পারস্য এবং রুমের বিরুদ্ধে যুদ্ধে পাঠান অর্থাৎ অশারুহী খতিব কবি পরামর্শদাতা জ্ঞানী ব্যক্তিবর্গ সাহসী বীর এক কথায় সকলকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে মুসলিমরা হলো জিহাদি জাতি এলমের উদ্দেশ্য হলো আমল করা আর আমল ছাড়া এলম অন করা গ্রহণযোগ্য নয় আজ আমরাও আল্লাহর অনুগ্রহে এলমের অনুসরণই করছি এলম যদি না থাকতো তাহলে আমরা জানতেই পারতাম না যে জিহাদ আমাদের উপর ফরজা আইন এলম আমলের জন্য কাম্য কিন্তু এলমি মূল লক্ষ্যবস্তু নয় এলমি আমাদের শরীয়তের বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করার প্রতি নির্দেশনা দিয়ে থাকে আর এই ইলমের মাধ্যমেই আমরা আজ আল্লাহ যেভাবে তার ইবাদত করার আদেশ করেছেন সেভাবে ইবাদত করতে পারছি শেখিরাতবে দখলদারদের সাথে লড়াইয়ের ক্ষেত্রে আপনার মতামত কি আমরা যদি তাদের বিরুদ্ধে ইচ্ছা করি তাহলে কি আপনি আমাদের সঙ্গ দেবেন আমি তো বলি এটি একটি বিরাট ইবাদত আর আল্লাহর নৈকট্য অর্জনেরও উত্তম উপায় আর ক্রুষিডারদের রাসুল সাল্লাসাল্লামের ভূমি থেকে বের করে দেয়া এবং এদের বিরুদ্ধে লড়াই করা ফরজা আইন কারণ আল্লাহর আদেশে এই ভূমিকে কাফের মুশরিকদের জন্য হারাম করা হয়েছে কুরআনে মাজিদের ইরশাদ হয়েছে হে ইমানদার গণ মুশরিকরা তো অপবিত্র সুতরাং বছরের পর তারা যেন মসজিদুল হারামের নিকট না আসে আর যদি তোমরা দরিদ্রের আশঙ্কা করো তবে আল্লাহ চাইলে নিজ করুণায় ভবিষ্যতে তোমাদের অভাব মুক্ত করে দেবেন নিঃসন্দেহে আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় আবার এ বিষয়ে অনেক সহি আদিশও আছে যেমন বোখারি শরীফে বর্ণিত আছে ইবনি আব্বাস রদিয়াল্লাহ তালহ বলেন রাসুল সাল্লিহাল্লাম মৃত্যুসজ্জায় বলেছেন তোমরা মুর্শ্রিকদেরকে জাজিরাতুল আরব থেকে বের করে দাও রাসুল সাল্লাহ আলীহাসাল্লাম আমাদেরকে কাহতান এবং আদনান গোত্রের মুশ্রিকদেরকে বের করে দেওয়ার ব্যাপারে আদেশ করেছেন সুতরাং আমরা তাদেরকে সেখান থেকে বের করে দিব যদিও সেখানে তারা জন্মগ্রহণ করে এবং সেখানকার আলু বাতাসে বেড়ে ওঠে কারণ এটা এমন এক বরকতময় ভূমি যেখানে কোনো মুস্রিকদের কোনো ঘাঁটি থাকতে পারে না যদিও সে আদনান ও কাহাতান গুত্রের হয় সিন্দ হিন্দ চিনিয়াং পশ্চিম পূর্বের সকলেই সেখানে অবস্থান করতে পারবে তবে শর্ত হল লাহ ইহ মুহাম্মদুর রাসুল্ল এ কথার সাক্ষ্য দিতে হবে অন্যথায় তাদেরকে এই বরকতময় ভূমি থেকে বের করে দেয়া হবে কিন্তু আফসোস বর্তমান তাগুত সরকার ইসলামের শত্রু ইহুদিন আসারাদের সেখানে প্রবেশের অনুমতি দিচ্ছে সুতরাং এদের সাথে লড়াই করা কিংবা এদেরকে এই ভূমি থেকে বের করে দেয়া প্রত্যেক মুসলমানের উপর আইন আশা রাখি ভাই ভাইয়ের বিপদে পাশে দাঁড়াবি। আপনারা আপনাদের মাফিক প্রস্তুতি আমরা আপনাদের সঙ্গ সঙ্গে এবং আপনাদের সাথে তাদের বিরুদ্ধে লড়াই করব ইংরেজি ভাষাভাষী এক লোক প্রশ্ন করলো আহমাদ শাহ মাসুদের বিরুদ্ধে তালেবান যে জিহাদ শুরু করেছে এই জিহাদকে ফরজে কিফায়া নাকি ফর্জে আইন বিভিন্ন কারণে আমি এই জিহাদকে ফরজে আইন বলি কারণ পৃথিবীর বুকে বর্তমান আফগানি হল একমাত্র ইসলামী রাষ্ট্র সুতরাং এই ইসলামী রাষ্ট্রের কর্তব্য হল শক্তি অর্জন করে বিশ্বময় ইসলাম ছড়িয়ে দেয়া কিন্তু আহমদ শাহ মাসুদ এই পথের সবচেয়ে বড় বাধা এমন কি তার মাঝে কিছু ইমানভঙ্গের কারণও পাওয়া গেছে ইউরোপের পার্লামেন্টে এক ফ্রান্সিস কর্মকর্তা তার সম্পর্কে বলেছে ইউরোপের পক্ষ হয়ে আহমদ শাহ মাসুদ সর্বপ্রথম মৌলবাদ দমনের ছক তৈরি করে ইউরোপের পার্লামেন্টের একজন ফ্রান্সিস কর্মকর্তা এভাবেই তার সম্পর্কে মন্তব্য করে শাহ মাসুদের মুখ থেকে একটি কুপুরি বাক্য শোনা যায় যে সে বলে তালেবানরা নারী পুরুষকে সমান অধিকার দেয় না অথচ মহান আল্লাহ তালা বলেন এক পুত্রের জন্য দুইজন কন্যার অংশ পরিমাণ অংশ সাব্যস্ত হবে তার বিরুদ্ধে লড়াই করা ফরজে আইন হওয়ার আরেকটি কারণ হচ্ছে আফগানিস্তানের ক্ষমতাকে স্বতন্ত্র ও শক্তিশালী করা যেখান থেকে আমরা বিশ্বকুফার শক্তির বিরুদ্ধে আল্লাহর সাহায্যে লড়াই করব ইউএসএস ধ্বংসকারী যুদ্ধ জাহাজ কেন করা হলো। ধ্বংসের ঘটনা দিকে ছড়িয়ে যাওয়ার পর ইয়েমেনের কিছু ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয় তাদেরকে আমি এই বিষয়ে জিজ্ঞেস করলে তারা যে উত্তর দিলেন তাদের অধিকাংশের উত্তর এমন ছিল যে এই সংবাদ চেয়ে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ হতে এমনভাবে প্রকাশ করা হয়েছে যে সৌদি আরবে গিয়েও আমি এই তথ্যই পাব উত্তর ও পূর্বাঞ্চলে গিয়ে আমি এই সংবাদটিই পেয়েছি এবং যেখানেই যাবো এই সংবাদটিই পাব ইউএসএস কোল ধ্বংসের প্রভাবও ছিল অনেক বড় আল্লাহর কাছে দোয়া করি যারা এই মহান হামলা পরিচালনা করেছেন আল্লাহ যেন তাদেরকে কবুল করেন এই ঘটনার মাঝে উম্মাহর জন্য কল্যাণ রাখেন পৃথিবীর ইতিহাসে সাগরের যুদ্ধসমূহের মাঝে এটিও একটি ধ্বংসাত্মক যুদ্ধ যেখানে শুধুমাত্র মিলিয়ন ডলার নষ্টই হয়নি বরং এই বিষয়টা আমেরিকার রাজনৈতিক অঙ্গনে অভ্যন্তরীণ ও প্রকাশ্যভাবে বড় ধরনের প্রভাব ফেলেছে আমেরিকায় পনেরোশো মিলিয়ন মানুষের দেশ চীনকে আতঙ্কিত করে রাখতে চেয়েছিল কিন্তু চীন তাইওয়ান থেকে আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ ঘটতে চাচ্ছে এই দেখে আমেরিকা আরও উত্তেজিত হয়ে চীন সাগরে বিধ্বংসে এই জাহাজগুলো প্রেরণ করে যেন চীন তাইওয়ান থেকে সরে আসে ইউএসএ স্কুল ধ্বংসের পর আমেরিকা মুজাহিদের এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা রয়েছে বলে শক্তিশালী প্রমাণও পেয়েছে বিভিন্ন মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি কিন্তু বড় আশ্চর্য বিষয় হল এরপরও তারা বলছে যে ইউএসএ স্কুল ধ্বংসের অনুসন্ধানের রিপোর্ট প্রকাশিত হতে কয়েক বছর লাগবে এর থেকে আমরা বুঝতে পারলাম মুজাহিদরা যে তাদের উপর আঘাত এনেছে এই বিষয়টি তারা বিশ্ববাসীর কাছে প্রকাশ করতে চাচ্ছে না কারণ বিষয়টি বিশ্ববাসীর নিকট প্রকাশ করাটা তাদের বিপদের কারণ হয়ে দাঁড়াবে তারপরও আমরা কিছু আলামত প্রকাশ করেছি যাতে আমেরিকা এই বিষয়টি একেবারেই এড়িয়ে যেতে না পারে তাই জাজিরাতুল আরবের এক প্রসিদ্ধ চ্যানেল তাদের রিপোর্টে প্রকাশ করে যে ওসামা বিন লাদেন বলেন এটি আমেরিকার উপর আঘাত হানার উত্তম একটি মাধ্যম অথচ আমেরিকা এই বিষয়টা এড়িয়ে গিয়ে বলছে এই রিপোর্ট প্রকাশ করতে আরও কয়েক বছর সময় লাগবে হায়ত নামক পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত একটি রিপোর্টে ওসামা বিন লাদেন আমেরিকার ইউএসএস কুল ধ্বংসের সংবাদ শুনে সুক্রিয় হিসেবে সিজদাই লুটিয়ে পড়লেন এই শিরোনামে একটি বিস্তারিত তথ্য পেশ করে এরপরও যেই সকল ভাই এই মহান হামলাটি পরিচালনা করেছিল তাদের প্রশংসায় আমি একটি কবিতা পাঠ করেছি যা জাজিরাতুল আরবের প্রসিদ্ধ চ্যানেল প্রকাশ করেছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আজ আমাদের সাহায্য করেছেন যিনি আমাদের আমেরিকার যুদ্ধজাহাজ ধ্বংস করার তাওফিক দিয়েছেন শায়েখ আবু হাফস এর একটি কবিতাও আমি পাঠ করেছি সেটি হলো আপনাদের মধ্যপ্রাচ্যের মুজাহিদ ভাইয়েরা লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে যেমন ওটের শাহরই তার জিনপুশ বেধে নেই। যে প্রস্তুতি জ্ঞানী লোকদের পর্যন্ত হতভম্ব করছে এবং এর মাধ্যমে জিহাদের প্রতি তীব্র বাসনা সৃষ্টি হয়েছে যুবকদের আদন শহরে তারা চূড়ান্তভাবে আক্রমণ করেছে এবং দুষ্মনদের ধ্বংস করে দিয়েছে তা ছিল ধ্বংসাত্মক আক্রমণ যা দুঃমনদের অন্তরে ভীতি সৃষ্টি করেছে যখন আপনি এই চিত্র নিয়ে ভাববেন আপনি নিজেই আতকে উঠবেন অবশেষে এই ইউএসএস কোল ধ্বংস হওয়ার সংবাদটা বিশ্বময় ছড়িয়ে পড়ল কিন্তু আব্দুল বাড়ি আতওয়ানের সাথে সে সাক্ষাতে বিপরীত প্রতিক্রিয়া লক্ষ্য করলাম প্রথম ফয়সাল কাসেম কঠিনভাবে আমাদেরকে এই বিষয়ের সাথে সম্পৃক্ত করেন তিনি বলেন আমরা ইউএসএস কোল ধ্বংস করেছি আব্দুল আব্দুলবাড়ি আতওয়ান ও পুরো বিশ্ব এই সংবাদ জানে যে আমরা এই হামলা করেছি যার কারণে আমেরিকা ভয় দুর্বলতা ও আশঙ্কার মাঝে রয়েছে এগুলো সবই হলো আল্লাহর পক্ষ হতে অনুগ্রহ মানুষ যেমন মৌমাছির চাকের নিকট ঘেঁচতে ভয় পায় তেমনি আমেরিকা আজ আমাদের নিকট ঘেঁচতে ভয় পাচ্ছে কারণ আমাদের সকল কাজই হলো আর তৎসর্গমূলক কাজ আমি এই বিষয়টিকে মৌমাছির সাথে দৃষ্টান্ত দিয়েছি সিংহের সাথে দিতে পারতাম কারণ সিংহ আকার আকৃতিতে মৌমাছির চেয়েও বড়। কিন্তু সিংহ যদিও মৌমাছির চেয়েও বড় তবে সিংহ যদি কখনও মৌমাছির মৌচাকের দিকে যায় তাহলে সে অবশ্যই তাদের আক্রমণের শিকার হবে যার প্রতিটি কাজই হলো আত্মৎসর্গমূলক আক্রমণকারীর শরীরে সে হুল ফুটাবেই সে কিছু দূর উড়ে যেতে না যেতেই সে মৃত্যুবরণ করে আর মৌমাছি সিংহের উপর আক্রমণ করে তখন সিংহ বড় বিশিষ্ট হওয়া সত্ত্বেও পালিয়ে যায় মানুষ কিংবা অন্য কোনো জাতি যদি তার প্রতিপক্ষের উপর আক্রমণ করতে চায় তখন সে যতই সাহসী হোক না কেন তার প্রতিপক্ষ যদি মৌমাছির মতো তার উপর আক্রমণ করে তখন সে পিছনে ফিরে পালাতে বাধ্য হবে তাই তো আজ আমেরিকা মৌচাকের কাছে গেসতে ভয় পাচ্ছে আর বলছে আমরা যদি তাদের আমন্ত্রণ জানাই তবে তারা আবার আমাদের কাছে আসবে কি হাস্যকর ছোট ছোটো আক্রমণের মুখোমুখি হয়ে তারা আতঙ্কিত আমাদের ভূখণ্ডে এসে আমাদেরকে উত্তেজিত করতে তারা ভয় পাচ্ছে কিন্তু বর্তমান অবস্থা হলো আমেরিকা তাদের অস্তিত্বের সংকটে পৌঁছে গেছে এখন পরিস্থিতি এমন যে হয় আমরা থাকবো না হয় তারা থাকবে বি আমরাই থাকবো لكن الآن الأمور وصلت إلى حد وجود أو لا وجود لنا ولهم هيبتهم والله يتمنون أن يهادنون أرسلوا بعد نيروهم ذالوا خلاص نحن يعني نكف عن مطارتتكم بعد ما ضربوا كروت وأنتم كفوا عن ضربنا ونطلق لكم السيد عمر عبد الرحمن زيادة أيضا এখন তারা আমাদের সাথে সন্দি করতে চাচ্ছে তাই তারা কেনিয়া রাজধানী নাইরুতে দুধ পাঠিয়েছে যে আমরা আপনাদের উপর আক্রমণ চালাব না আর আপনারা আমাদের উপর আক্রমণ চালাবেন না এবং অতিরিক্ত পাওনা হিসাবে শাইখ ওমর আব্দুর রহমানকে ছেড়ে দেয়া হবে সুতরাং ভাইয়েরা আপনারা নিজেদের মাঝে ইস্তেসাদী বিষয়ে আলোচনা করুন নিজেদেরকে এর প্রতি উদ্বুদ্ধ করুন প্রথমে নিজেকে উদ্বুদ্ধ করুন এই বিষয়টিকে সহজভাবে দেখুন কঠিনভাবে নয় কারণ আপনি শুধু আল্লাহ ও রাসুলের ভালোবাসার জন্যই এসেছেন সুতরাং আল্লাহ আপনার জন্য যথেষ্ট আর আমরা আল্লাহর উপর কাউকে প্রাধান্য দিব না